মহান দরবারে নিবেদিত আমরা কেবলমাত্র তারই প্রশংসা করি তার কাছে সাহায্য কামনা করি আমরা আমাদের শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে রাসুল এবং তার বান্দা অতপর সবচেয়ে সত্য কথা আল্লাহর কথা আল্লাহর কালাম সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ইসলামের ভিতরে নব আবিষ্কৃত এবার আর যা কিছু এমানত রূপে নব আবিষ্কৃত সবগুলোই বিদায় যত বিদআত সবগুলো গোমরাহী আর সকল গোমরাহীর পরিণতি জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া ইউল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কাতু ক্বাতী ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম তোমরা আল্লাহ কে ভয় কর যেভাবে তাকে তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম অবস্থা ছাড়া আলে ইমরান তিন নাম্বার সুরার একশো আয়াত তোমরা ভয় কর তোমাদের রে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের সকলকে সৃষ্টি করেছেন তার রিজালান, কে মিনহুমারি জালা এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী চার নম্বর সুরল এক নম্বর আয় সঠিক কথা বলো তুম আ আমা তুমি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন তার রাস আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে সুরা আহদাব ৩৩ নম্বর সুরার যারা মনো সহকারে কথা শুনে মনোযোগ সহকারে কথা শুনে তার মধ্যে তাদের কি আল্লাহ হৃদায়ত আর তারাই হচ্ছে বুদ্ধিমান যারা কোরআন এবং কন্যার দাকে সারা দেয় আর বলে আফাহা আমরা শুনলাম মানলাম সুরাই নূর চব্বিশ নম্বর নম্বর আয়া আমাদের আয়োজন সে সকল লোকদের জন্য যারা কোরআনকে বুঝার জন্য গবেষণা করে যারা বলে না কোরআন বুঝার জন্য পনেরোটা এলএমের দরকার এরকম শর্ত আল্লাহ দেননি আল্লা রাসুল দেননি বরং আল্লাহ বলেছেন আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি আজকে উপদেশ গ্রহণকারী সৌরায় কামার চুয়ান্ন নম্বর সৌরার সতেরো বাইশ বত্রিশ चार क्तिदेश ग्रहण कर যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তাদের জন্য আমাদের আয়োজন যারা বিরোধপূর্ণ বিষয়। কোরআনের অনুসরণ করে রাখলের শূন্য থেকে সমাধান নেয় যাদের সম্পর্কে আল্লাহ আল্লাহর যদি তোমরা কোন বিষয়ে বিবাদ লিপ্ত হ বিতর্ক দেখা দেয় তোমরা ওটা আল্লাহ এবং আল্লাহর রাসুলের কাছে ফেরত দাও আল্লা কাছে ফেরক দাও মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও রাসুলের কাছে না এ কথা বলা হয় নাই বড় বড় পীর সাহেবগণ কি বলেন বড় বড় আনেন কি বলেন বরং যেই বলুক না কেন কোরআন এবং সন্ন্যার সঙ্গে মেলাও, যার কা মিলবে তারটা মেনে নিবে চূড়ানেশা উনষাট নম্বর আয়াত। আমাদের আজকে আয়োজন ওই সকল লোকদের জন্য যাদের পরিচয় কোরআনে বলা হয়েছে পিতা ইব্রাহিমের দিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম সূরা ইব্রাহিম বাইশ নম্বর নম্বর আয়াত আমাদের আয়োজন সে সকল লোকদের জন্য যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় আর কোন পরিচয় তাদের নেই না হানাফি না সাফি না মালিকি না হাম্বলি না রক্ষাবন্দী না বোজাব্দি না মোহাজা না কাবরিয়া না জবরিয়া যাদের পরিচয় মুসলিম ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর থেকে আহ্বান করে আহ্বান করে কার দিকে কোন দলের দিকে নয় কোন ব্যক্তির দিকে নয় মানুষকে হবান করে নিজে বলে আমি একজন মুসলিম সুরা একচল্লিশ নম্বর সুর তেত্রিশ নম্বর আয়াত মুসলিম থাকতে বলেছেন তোমরা মুসলিম অবস্থা ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যুবরণ করো না তাহলে আমাদের মিল্লাতের নাম ইসলাম আমাদের নাম মুসলিম দুনিয়ায় পরিচয় আমাদের মুসলিম মৃত্যুবরণ করতে হবে মুসলিম হিসেবে আর কবরে গেলে যে প্রশ্ন হবে মা দিন উকা তোমার দিন কি সেখানেও বলতে হবে দিন ইয়াল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম আর কোন পরিচয় নেই আমাদের আজকের আয়োজন সে লোকদের জন্য যারা বিশ্বাস করে হেদায়েতের মালিক আল্লাহ হে নবী আপনি যাকে পছন্দ করবেন আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায় দিবেন এ ক্ষমতা আপনার নেই বরং আল্লাহ তালা তাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দান করেন তিনি সবচেয়ে ভালো জানেন হেদায়ত কে পাবে পাবেন ছাপ্পান্ন নম্বর আয়াত আর যারা আল্লাহর পথে চেষ্টা করবে আল্লাহ অবশ্যই তাদের হেদা হেদায়ত দান করবেন সুরা আনকাবুত নিশ্চয় যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় আমি অবশ্যই আমার পথ তাদেরকে দেখাবো আমার পথে তাদেরকে পরিচালিত করব আমাদের আজকের আয়োজন ওই সমস্ত লোকদের জন্য নয় যাদের সম্পর্কে আল্লাহ তারা বলছেন আল্লাহর নাজিলকৃত কিতাবের দিকে এবং আল্লাহর নবীর দিকে চলে আসো তারা বলে আমাদের জন্য ওটাই যথেষ্ট যার উপরে আমাদের বাপ দাদাকে পেয়েছি পূর্বপুরুষদের পেয়েছি পাঁচ নাম্বার সুরার একশো চার নাম্বার আয়া এই লোকগুলোর জন্য আমাদের আয়োজন নয় আমাদের আয়োজন নয় তাদের জন্য যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তুমি কি ওই লোকদেরকে দেখনি যারা নিজের প্রবৃত্তিকে নফসকে ইলাহ বানিয়েছে আল্লাহ যেমন আনুগত্য করা হয় তারা তাদের নফসরা আনুগত্য করে তাদের নফসকে ইলাহ বানিয়েছে সূরা যাফিয়া 43 নম্বর সূরার 10 নম্বর আয়াত আমাদের আয়োজন ওই লোকদের জন্য নয় যারা তাদের পীর বুজুরুগদেরকে তারা আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের পণ্ডিতগঞ্জ আলমগঞ্জ আর সংসার বিরাজী বৈরাগী পরিবর্তে একত্রিশ নাম্বার আমাদের আয়োজন ওই লোকদের জন্য নয় যারা কোন নেতা নেত্রীর আদর্শকে জীবনের বড় আদর্শ বানিয়েছে আর বড়দেরকে আর আমাদের নেতা নেত্রীদেরকে আনুগত্য করেছি তারা আমাদেরকে পদ ভ্রষ্ট করেছিল রব্বানা মিনাল আনুগত্য করে তাদের জন্য এই আয়োজন নয় আমাদের আয়োজন তাদের জন্য নয় যারা বলে সামেয় না আশাই না শুনলাম মানলাম না আমাদের যারা যথেষ্ট করে রাত ভর ছিয়াম রাখে অথচ পরিণতি জাহান্নদের সম্পর্কে বলেছে বলো जीवन तरफ बर्बाद अठारो नम्बर चौरार একশো তিন এবং একশো চার নম্বর আয়াশী আহ্বানীরা যারা আসমানি কিতাবে বিশ্বাস করো আমি তোমাদের আহ্বান করছি তাও আসো মাতিন এমন একটা কথায় আমরা একত্র হই অন্য কারণ গুপ্ত করবো না ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যাংকে আদালতে ব্যবসা যে। আমরা কোথাও আল্লাহ না আমাদের মধ্যে আমরা একে অপরকে আল্লাহর পরিবর্তে রব বানাবো না যদি তারা মুখ ফিরিয়ে নেয় মুসলিমুন। তাহলে তোমরা তাদের জানিয়ে দাও যে আমরা মুসলিম এই ভূমিকার মাধ্যমে আজকে আলোচনা শুরু হচ্ছে আপনারা যারা মাদ্রাসায় করার সুযোগ পাননি অথচ কোরআন ও হাদিফের এলেম অর্জন করা সকলের জন্য ফরজ আল্লাহ বলেছেন প্রতিটি মুসলিমের জন্য এলমে দিন অর্জন করা ফরজ সেই ফরিদা আঞ্জাম দেওয়ার জন্যই আজকে যারা মাঠে ময়দানে কাজ করছেন বিভিন্ন সময়ে মাসালা মাসাইলের জন্য আপনাদেরকে ধারণা দিতে হয় এক শ্রেণীর কিছু নামধারী আলের কাছে আর তারা মানুষকে বিভ্রান্ত করে এ সমস্যা সমাধানের জন্য আমাদের আয়োজন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ইসলামিক এডুকেশন ইসলামিক শিক্ষার উপরে একটা ডিপ্লোমা কোর্স একটা যেটা পড়লে পরে ওই বিষয়ের প্রয়োজনে এলাম আপনাদের কাছেই থাকবে আজকে তার প্রথম ক্লাসিয়াম এখান থেকে মোগল বন্ধু প্রধান লিঙ্গান রমদানের মাস ইসলামের গুরুত্বপূর্ণ একটি মাস ইসলামের পঞ্চ বেনার একটি বেনার সম্পর্ক সিয়ামের সাথে বন হচ্ছে এ মাসই কোরআন হয়েছে এ মাসি রয়েছে অসংখক পাপীদেরকে মুক্তি দেওয়া হয় এ মাসে এটি দোয়া কবুলের মাস এটি তাস এটি ঋকিরাজ তাহির মাস সিয়াম যা পঞ্চ বেনার একটি যে সিয়ামের পুরস্কার দিলেন সয়ন আল্লাহ যথাযথভাবে পালন করার জন্য প্রয়োজন যথাযোগ্য এলেন এই জন্যই ঠিক হোক সিয়াম শব্দটি সম শব্দের বহু বচন সম অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা সাধারণ অর্থে বিরত থাকা আপনি কিছুক্ষণ কথা না বলে বিরত রইলেন বলা হয়েছে तुम्हें देखते कथामर कहनी शब्द से कथा ना बोलार अर्थे बिरत थर्थे व्यवहार थम कामिकवहर कर भारतवर्षर मुस्लिम जरूर दुर्भाग्य कुरान एवं हादीफर परिभाषा के अग्निपूजक ग्रहण कर नाम अग्निपूजक नाम रोजा इस्लाम के बनिए नाम के बनिए रोजा आल्ला केड़ी नहीं तािए खोदा अथच कुरान की बोल्कार आयात তোমরা আল্লাহকে ওই নামে ডাকো যে নামে আল্লাহ নিজের নাম নিজে রেখেছেন ওই নামে ডাকো আপনার নাম আপনার আব্বা রেখেছেন আব্দুর রহমান একজনে ডাকা শুরু করলো আপনি রেখেছেন আর ওই নামে ডাকতে বলেছেন তার নাম বদলে দিয়ে বললাম খোদা এটা আল্লাহর উপরে জুলুম করা হচ্ছে আমরা এজন্য সাওম ব্যবহার করছি ইসলামের পরিভাষায় বলে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর হুকুম পালার নিয়াত করে শুনে সাদেক থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত সিযাম ভঙ্গের কারণ সমূহ থেকে বিরত থাকার নামি হচ্ছে কারণ সমূহ থেকে শুধু সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকা বলা হয় এখন একজন লোক ডাক্তার তাকে খানা খেতে নিষেধ করেছে তাই বিরত আছে এটাকে মানুষের সূর্যের সাবেক থেকে সূর্য অস্ত পর্যন্ত মুসার্চির বা ভঙ্গের কারণ থেকে বিরত থাকার নাম যে সিয়াম খাওয়া দাং পান করো কতক্ষণ পর্যন্ত खाओ पान कर कत्यन पर्यत कलो रेखा सदा रेखा स्पष्ट ना हो जाए शुभे सदे शुभ का রাতের অন্ধকার থেকে আলোয় স্পষ্ট না হওয়া পর্যন্ত এবারে আমরা সিয়ামের বিধান সম্পর্কে কোরআন থেকে জানব সিয়াম ইসলামের পঞ্চবেলার একটি এবং ইসলামে তাকে ফরত করা হয়েছে একশো তিরাশি তোমাদের উপরে সিয়াম যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের লোকদের প্রতি যাতে তোমরা মুস্তাকি হতে পারো তাকে অবলম্বন করতে পারো রমজান মাস হলো কোরআন নাজিল করা হয়েছে যার মধ্যে রয়েছে মানুষের জন্য হৃদয় এবং সুস্পষ্ট নিদর্শনাবলী এবং এরপরে বলছেন তোমাদের যে কেহ এই মাস পাবে সমূহ সেজন্য অবশ্যই সিএম রাখি একটি জিনিস বুঝার মতো তা হচ্ছে শাহরু রিমজিলা রমজানের এত গুরুত্ব কেন আমরা যেমন আন্তর্জাতিক ভাবে অথবা জাতীয় ভাবে অনেক দিবস পালন করি আন্তর্জাতিক শ্রম দিবস মেয়ে দিবস পালন করি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করছি মা দিবস পালন করে আরো কত দিবস পালন করে এদেশে স্বাধীনতা দিবস ভাষা দিবস এগুলো কেন এই ১৬ ডিসেম্বর একুশ ফেব্রুয়ারি পয়লা মে পৃথিবীর ইতিহাসে বহুবার এসেছে বহুবার বিদায় নিয়েছে পৃথিবীর কোন মানুষ তার খবর রাখার চিন্তাও করেনি কিন্তু ওই দিবসের নির্দিষ্ট কোন ঘটনা ঘটে গেল এর পর থেকে ওই দিনের মূল্য বেড়ে গেল করে করা হচ্ছে। ইতিহাসে কত রামাদান এলো আর কত গেল পৃথিবীর কেউ খবর রাখারও প্রয়োজন মনে করেনি কিন্তু যখন থেকে ওর আনির হয়ে গেল রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে ইসলামের পঞ্চমে নারেটি এটি অমর থেকে বর্ণিত হাজির বলছেন ভিত্তি করা হয়েছে পাঁচটি জিনিস উপরে বেনা ভিত্তি পিলা সে পাঁচটি হচ্ছে কি কত সাক্ষীরা বজায় রাখা আমরা বলি আর এখানে পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হলো পিলার বুঝতে হবে এটা না বোঝার কারণে অনেক গন্ডগোল হয়ে যায় आल्ला दिन मध्य जिहद आज ना तो पंच बिनार मध्य नई बुझे निल्डिंग पिलार तैयारी रख लेंडिंग बनाए ना बिल्डिंग होते छयो देवाले प्रयोन दर्जा दाना प्रयोजन এই পাঁচটা পিলারের জন্য ছাদ আছে সেটাকে বলা হয়েছে ভিন্ন পিলারটা বুঝাইলাম এই পিলার মানে এই নয় যে এই পাঁচটা পিলারের নামি হচ্ছে ইসলাম না ইসলামের পাঁচটা পিলার দুই হাজার ছয়শ নয় নম্বর হাদিস ফরজ হওয়ার ভাব সমূহ সিয়াম আসলে রমদান মাসে একবারই ফরজ হয়নি আল্লাহ রসুজাল প্রথম দিকে আসুরার সহ রাখার জন্য সাহাবিদের নির্দেশ দিলেন যেহেতু আল্লাহ নবী যখন জানতে পারলেন যে হুদিরাও সহ রাখে তখন বললেন যে আমি যদি বেঁচে থাকি আগামী বছর এই দশই মোহরমের সাথে একদিন আগে নয় তারিখ সহ ছিয়াম রাখবেন কিন্তু এরপরে আল্লাহ রসুল বাচ্চাদের শব্দের অর্থ হচ্ছে আলোকিত যেহেতু এই তিন দিনে রাতের বেলায় পুরা রাত্র চাপ থাকে সেজন্য বলা আইএম আলো নয় তারিখ এবং আসুরার দিবসে এবং প্রতি মাসে তিন দিন এবং সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখছেন সরল হওয়ার পরে বনিত হাদিব তিনি বলেন লোকেরা আমার এরপরে রমজান যা মনে চায় সেজন্য আসুর আর যার মনে চায় সেজন্য না রাখে ভেঙে ফেলে চারশো গেল। এক পর্যায়ে সিয়াম ফরত বলর হয়ে যাওয়ার পরে কিছু সুযোগ ছিল কিছু কঠিনও ছিল प्रथम दिखे श्रियाम जो रात इफ्तार करते थाले आग पराओ जो एसारालादायल अथबा घूमिए पड़ल खावर अनुमति नहीं दिन इफ्तार कराता एटा द्वित धापे अपना केंद्र প্রথম খন্দ একশো পঞ্চাশ খ্রিস্টার একজন লেখা বিষয়টা যে এরকম ভাবে স্ত্রী সহবাসের পারমিশন ছিল যদি কেউ ঘুমিয়ে গেল অথবা স্ত্রী সব খাওয়া দাওয়া করে ফেললো আর ঘুমিয়ে গেল বা করে ফেললো তাহলে আর তার খাওয়া দাওয়ার কোন অনুমতি ছিল না এটা উন্মতের জন্য কঠিন ছিল একটা হাবিজ দাবার করে নেবেন সারাদিন কাজকর্ম করে স্ত্রীকে বললেন সন্ধ্যার সময় খাবার কিছু আছে বললেন কিছু নেই তো জন্য তৈরি করে নিয়ে আসছি তুমি অপেক্ষা করো উনি তৈরি করতে গেলেন এদিকে পড়লে তো আর খাওয়ার সুযোগ নেই স্ত্রী তোমার পরের দিন দুপুরে সে বেহ হয়ে পড়ে বিষয়টা আল্লাহর রাসুসমের কাছে জানা হলো এক ঘটনা যেটা ইহার ঘটনা ঘটছিল অমর্তে তিনি রাতের বেলায় এসে তো রাতের বেলায় আয়াত আয়াতিল হয়ে গেল একশো সাতাশি নাম্বার আয়াত তোমরা তাদের পোশাক তারা তোমাদের পোশাক আলিম আল্লাহুমা এখন থেকে তোমাদের জন্য শিথিল করে দেওয়া হলো তোমরা ইস্ত্রে সহবাস করো না আল্লাহ লেখুন আর তোমাদের আল্লাহ যা রেখে দিয়েছেন তা তোমরা খাও এটা হলো সর্বশেষ ধাপ এটা আমরা আলোচনা করছিলাম আমরা আরো সামনে যাচ্ছি এরপরে আরো সুযোগ ছিলা আসায় যাদের সিয়াম রাখার ক্ষমতা আছে কষ্ট সাধ্য। তারা ফিরিয়ে দিতে পারবে হবে। কিন্তু পরে যখন নাজিল হয়ে গেল একশো পঁচাশি যার সামনে এই সিয়ামের মাস্ক বনীত হবে যে মাস্ক পেয়ে যাবে অবশ্যই সিয়াম রাখবে এ আয়াত দ্বারা ওই সুযোগটাও বাতিল হয়ে যায় থাকলো শুধুমাত্র রুগ্ন অসুস্থ এবারে আমরা সিয়ামের উদ্দেশ্য আমরা না খেয়ে থাকলে আল্লাহর লাভ কি কেন আমরা সিয়াম পালন করছি আল্লাহ তারা নিজেই পরে তার উদ্দেশ্য উল্লেখ করে দিয়েছেন বা তারা যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের লোকদের প্রতি যাতে তোমরা মোত্তাকি হতে পারো মোত্তাকি তাকে বলে জঙ্গলে কিভাবে চলো বলল যে পায়ের তলায় খেয়াল রাখি যেন কাটা বিদ্য না হয় মাথায় খেয়াল রাখি যেন মাথায় মাথায় কাটা আঘাত না করে হুকুম পালন করতে গিয়ে এরকম সতর্কতা অবলম্বন করা নাম হচ্ছে তাকোয়া আর যারা এরকম সতর্ক হয়ে চলে তাকে অবলম্বন করে তাকিয়ে বলা হয় এই মুস্তাকিম বা তাকুয়া অর্জন করার জন্য আল্লাহ ফরজ করেছেন সিয়ামকে সিয়ামের প্রথম উদ্দেশ্য আল্লাহর এবার আল্লাহর হুকুম পালন করা এটা মনে রাখতে হবে যে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে আল্লাহর হুকুম যখন প্রমাণিত হবে এটা আল্লাহর হুকুম আপনি যাচাই করতে পারেন আল্লাহ বলেছেন কিনা এটা যাচাই করার প্রয়োজন কারণ হচ্ছে এই যে এই যুগে একজনের হাতশো দমের বিকির তৈরি করে বললো তরিকা। এগুলো তৈরি করেও তো বলা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় সেই আপনাকে যাচাই করতে হবে আপনি যাচাই বাছাই করে যখন বুঝতে পারলেন এটা আল্লাহর নির্দেশ আল্লাহর নবীর নির্দেশ সেক্ষেত্রে আর আপত্তি করা যাবে না মেনে নিতে হবে আমি মানবকে এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহর এবাদত করছি হচ্ছে মানুষের মধ্যে দুইটা বিপরীত মুখী বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে পশুর বৈশিষ্ট্য আর হচ্ছে মালায়েকা ফেরেস্তাদের বৈশিষ্ট্য পশুর বৈশিষ্ট্য হচ্ছে খাওয়া দাওয়া করা পেশা পায়খানা করা ঘুমানো বাচ্চা জন্ম দেওয়া এরকম খাবারের জন্য লড়াই করা মারামারি করা মানুষের মধ্যে এই গুণগুলো আছে অপরদিকে মালায়েকাদের চরিত্র হচ্ছে আল্লাহর করা এবং আল্লাহ মূল উদ্দেশ্য কোনটা সেটা হচ্ছে খাওয়া দাওয়া না করা হতামের মাধ্যমে মানুষ নিজের পশুত্বের চরিত্রকে অর্থাৎ পশুর যে খাওয়ার খাবার প্রতিযোগিতা করা ইস্ত্রী সহবাস করা এই যে পশুর স্বভাবগুলো আপনি জাগরণ করে আর দিনের করে পশুত্বের স্বভাবকে বিসর্জন দিয়ে মালায়েকার স্বভাবকে প্রাধান্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে তার একটা উদ্দেশ্য তৃতীয়ত সিয়ামের মাধ্যমে मानु तरह गोपन रोग समूह मोह इत्यादि चिकित्सा विस्तारित मौलिक जिन आगुन पानी माटी बतास मानस प्रत्येक रोग आगुने स्वभाव কারণেই তাকে নিচের দাঁড়ালেও উপরে উঠে মানুষের মধ্যে আগুন আছে মানুষ না আমি কিসের কারণে সে যুক্তি বেশ কালাত আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আগুনের গতি উর্বে মাটির গতি নিনে আগুন উপরে দ্বালেও নিচে দ্বালে উপরে উঠে আর মাটির উপরে মারলেও নিচে আল্লাহ আসছে চিকিৎসার জন্য দিলেন কানে হাঁটিয়ে দাঁড়াও অপরাধের মতো বুকে হাত এরপরে মাথা ঝুকাও এরপরে সর্বশ্রে জায়গা মাটি শুনে মিলেই দাও ाना निजेके मटिर सलीन तुम्हें सलाह मटर संगे विन दो বলা হয়েছে মিনহা খালাক না এটা মাটি দেওয়ার দোয়া না আমাদের দেশের মানুষ তাই নিয়েছে কবরে মাটি দেওয়ার জন্য তিন মুষ্ঠি দেওয়ার জন্য না গুরুত্বপূর্ণ আয়াম মানুষকে আল্লাহ তারা বুঝাচ্ছেন তোমাকে মাটির থেকে তৈরি করা হয়েছে আমি তোমাকে মাটির সঙ্গে আবার মিশিয়ে এছাড়া আর কোন এরকম দোয়া নেই প্রসঙ্গে চলে গেছি বলছিলাম আগুনের বৈশিষ্ট্য হচ্ছে অহংকার চিকিৎসা হলো কি খারাপ লেখা সেখানে দেখে আরেকটি মৌলিক উপাদান হচ্ছে মাটি মাটির বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ না আদম মালী মালি বনি আদম বলে আমার মাল আমার মাল আমার বাড়ি আমার গাড়ি আমার নারী সব আমার আল্লাহ রহসুসালাম বলছেন আদম আর যা তুমি আল্লাহর তোমার করেছা সবগুলো তোমার মালিকানা চলে যাবে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সাত হাজার ছয়শ নয় নম্বর তাহলে মানুষ এই মাটির কারণে কৃপণ হয় আলু হুকুম দিলেন জাকাত দাও জাকাত দিলে পরে দিতে চিকিৎসা হবে আর একটা মৌলিক উপাদান হচ্ছে বাতাস এটা অবস্থা হচ্ছে যেখানে খালি হয় সেখানে গিয়ে দখল করে সব জায়গায় অস্তিত্ব বিরোধী মান থাকুক মাঠে ঘুমাও আর হাতের মাঠে চলে যাও মিনায় চলে যাও কারো কোনো বিশেষত্ব নেই আর যেখানে বিশেষ কোনো ব্যবস্থা নেই ওখানে নামে কিছু নেই যদিও করছে সেই জন্য তাকে হাদিসা বলতে হবে আরো যদি পুরান ঢাকা হয় কথাই হয় নির্বাচনের আগে নামটা লেখি হবে পুরান ঢাকার কথা রাগ করবেন না সমতল জায়গায় ছেড়ে দিলে সে বসে থাকে না আরো জায়গা দখল করে লোভ এটা একটা বড় মানুষের মধ্যে পানি আছে মানুষ একজনের দশ তালার মালিক পাঠের খাবার আর যদি বেলা হয় ঠান্ডা পানি কি খেতে মনে চাচ্ছে সুন্দর স্ত্রী কিন্তু একটাই ভয় কেমন করেছেন বাংলাকে ভয় করে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে সে ব্যক্তি অবশ্যই তার বাকি জীবনের সকল ক্ষেত্রে নিজের করতে পারবে নকের চিকিৎসার জন্য হুকুম করা হয়েছে অবশ্যই এই জন্য আমাদের মনে রাখতে হবে সং রাখে সবাই কিন্তু কেন রাখে তা বুঝে না এটা আমাদের বুধার বিষয় আল্লাহ আমার জন্য আর আমি নিজি এর প্রতিদান দিব কেন আমরা সদ করি না সদ আল্লাহর জন্য করি না জাকাতকে আল্লাহর জন্য করি না আল্লাহ কেন বললেন যে সঙ্গে আমার ক্ষেত্রে লৌকিকতা হয় গোপনে সে পানি পান করবে গোপনে খেতে পারে পানি মিলে ডুব দিয়ে পানি পান করতে পারে তারপরেও সে ওখানে পানি পান করছে না কাকে ভয় করছে এই শবতটা যদি অর্জন করা যায় লোক তার ছাত্রদেরকে বলল যে তোমরা সকলে দবাই করে নিয়ে আসলো একজনের জীবিতই নিয়ে আসলো তুমি কেমনি দবাই করেছো আমি একটা বাথরুমের দরজা বন্ধ করে কেউ দেখে তুমি কোথায় করেছো আমি পানির পরে ডুব দিয়ে দবাই করেছি আমি তো নাই। আপনি বলেছেন এমন জায়গায় দবাই করছেন যেখানে কেউ দেখবে না আমি ওরা যা বললো সে সব জায়গায় গেছি কিন্তু দেখলাম যে একজন তো সব দেখছেন অন্য কোন করা সম্ভব না এইটা পরীক্ষা এখানে আল্লাহ তো জানেন এখানে যারা सत्यार अर्थे आल्लामेरिकार्व हाउस जवाबार करा क्या सम्मेलन देख लाम हाफिज से इजराइल प्रधानमंत्री इफ्तार कर কত রকমের রাজনীতির কৌশল বানিয়েছে ভূমিকাটাই যেহেতু সনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষ তৈরি করা এ কারণে আল্লাহ সাল্লাম বলছেন তার খাবার দাবার ত্যাগ করার ব্যাপারে আল্লাহর কোনো প্রয়োজন নেই বোহারি এক হাজার নশ তিন হাদিফ আরো একটা হাদিফ তিনি না আর কত রাত্র জাগরণকারী আছে যে রাত্রি জাগরণ করা ছাড়া তারা কোনো বিনিময় নেই আমরা দেখতে পাচ্ছি শিয়াম অবস্থায় আমরা যে আল্লাহকে ভয় করে নিজের খানা পিনা স্ত্রী থেকে জুড়ে থাকি সেই একই আল্লাহকে ভয় করে নিষ্ঠা কথা বলা ধোকা দেওয়া চগল খুরি করা চুরি ডাকাতি চিন্তায় বেনা বেমিতার রাজধানী মদ সুদ জুয়া উলঙ্গা দেহায় কোন খুন ধর্ষণ মূর্তি পূজা আগুন পূজা আলাদাকে ভয় করে এখানে আরো কিছু আলোচনা আছে আমরা সেগুলো গুরুত্ব সবার শুনব এই চারটা যে রোগের কথা বলা হচ্ছে চারটা ঔষধ হলো এই চারটা ঔষধ আদায় করলেই চলবে না এটার জন্য সর্ত হচ্ছে আবার আল্লাহর হুকুম মেনেই করলাম রসুলের তরিকায় করলাম না এটা হবে দাও আমরা জোহরের সালাদি চার রাখ ফর আসর চার রাখ যে গ্রীবের ফলা তিন রাখাতের জায়গায় চার রাখাত পড়লে বেদান হবে হারান হবে এবার হবে না এটা যেমন পরিষ্কার ঠিক এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শরীয়াহ মুকমমল হয়েছে পূর্ণ হয়ে গেছে এখন আর নতুন কোনো শরীয়াহ তৈরি করার সুযোগ নেই এই বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে আপনি এখন স্বর্ণের ইট নিয়ে এসে লাগাবার সুযোগ নেই কারণ আমার বিল্ডিং পূর্ণ হয়ে গেছে লাগা ছলে দিতে হবে ওইartifactId পরিমাণ জায়গা বানতে হবে ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা इमारत नम झुटवार सूझ आने माधारूजा पीर तरीका विभिन्न तरीके জিকির বাথান পাশের জিকির ছয় লিফার জিকির আরো কত জিকির কেউ জোরে মারে কেউ ইল্লাহ জিকির করে এগুলো মানুষের তৈরি করা এরা ওই ইসলামের ছিল না যে ইসলাম আল্লাহ নবীন মাধ্যমপূর্ণ হয়েছে এটা তৈরি হয়েছে পরবর্তীতে ভারতীয় ইসলামে এদেশের মানুষ যে ইসলাম পালন করে সেই ইসলাম কোরআন সুন্দর ইসলাম না ওটা দেশীয় ভারতীয় পড়াশোনা করেছি আপনার এখন তো বুঝেন আপনার না বুঝলেন ওই দেশের চ্যাঙ্গার মুখে হিন্দি গান শুনে হাম মজাহান হানাফি হ আপি দাসান আশাড়ি পাখা ঝেলাগাড়ির চাকা চেরাকের মাথা এই দিনে মিলে এক ভেষ দেওয়া গেল পঞ্চম কি মূল বিনা একটা এই কারণে মধ্যে শর্ত করা হয়েছে যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো কিছু সাথে দুই সাক্ষী এইটা যদি না থাকে তাহলে কোনদা নেই যে ব্যক্তি রমজানের সঙ্গে এমনি ভাবে যে ব্যক্তি লাইলা কদরে জাগরণ করে এবাদত করে ইমানের সঙ্গে তোমাদের উদ্দেশ্যে ছাপান্ন নাম্বার হাদিজ চার নম্বর উদ্দেশ্য গরিব দুঃখী মেহনতি মানুষের ক্ষুধার জাত যন্ত্রণা অনুভব করা আমরা ভোর রাত্রে খুব সুন্দরভাবে খেয়েছি এরপরে সন্ধ্যার পরে আবার খেয়নের আয়োজন আছে তারপরও বিকেল বেলা কেমন মনে হয় যদি রৌদ্রের গরমের দিন হয় খুবই কষ্টকর মনে হয় জন্য পেলে জগসহ পানি পান করে ফেলব তাহলে যেই রোগটা পিছনের বেলায় খাবার পায় নাই সামনের বেলায় কোন আয়োজন নাই এই লোকটার কি কষ্ট এটা অনুভব করা হচ্ছে রমজানের আর একটা বিশ্ব নম্বর মানুষের প্রবৃত্তিকে দুর্বল করে দেওয়া এটা দৃষ্টিকে সংযত রাখে লজ্জাস্থানকে হেমাবু করে অমাইতে আর যে ব্যক্তির বিয়ে করার ক্ষমতা নেই সামর্থ্য নেই টাকা পয়সা নেই অর্থ নেই অন্যায় কাজ থেকে তাকে বাঁচাবে তাহলে মানুষের প্রবৃত্তিকে দমন করে পশু থেকে দমন করা যেটা বলেছিলাম বিশেষ করে মানুষের যে যৌন চাহিদা এটাকে নিয়ন্ত্রণ করা হয় এর মাধ্যমে মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণের একটা প্রশিক্ষণ দেয় সাত নাম্বার আছে সিয়ামের মাধ্যমে ইমান শক্ত হয় কারণ আল্লাহর ভয় করে যাবে তার ঢুকে এই কারণে আল্লাহ রসালাম বলছেন মানুষের প্রতিদিন দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় কেননা সঙ্গটা আমার জন্যই রাখা হয় আমি নিজেই তার বদলা দিব প্রতিদানা দেখে নেবেন হচ্ছে এবং এটা হচ্ছে আল্লাহর সীমানা করা সীমানার বাইরে যেও না এর কাছে যেও না সীমানা এর কাছে গেলে তোমার বাইরে যাওয়ার আশঙ্কা আছে আল্লাহর সীমানা অতিক্রম করা যাবে না আল্লাহর আছে অবস্থায় আল্লাহ করা যাবে না অবস্থায় স্ত্রী ব্যবহার করা যাবে না সীমা অতিক্রম করা যাবে না হচ্ছে আত্মাকে আখের আত্মসী করা এর প্রশিক্ষণ হচ্ছে এখানে পার্থী ভোগ বিলাসিতা ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং আছে করা। কারণ হচ্ছে আপনি ক্ষুধা লাগবে তখন বুঝবেন যে আল্লাহ কত বড় ন্যাম আপনি ভোগ করছেন আম জাম লেচু কাঁঠাল এগুলো কত কিছু তরবুজ খরবুজ আলু পেঁয়াজ রসুন একের পর শুক্রিয়া আদায় করা হয়েছে মানুষ ওরা খাদ্যের দিকে তাকায় চিন্তা করে গবেষণা করে আমি তার জন্য পানি প্রবাহিত করে দিয়েছি কত ফল ফলাদাম নিয়েছেন আদায় করা একাদশ নম্বর হচ্ছে श्याम समाज संस्कार एक विद्यापीठ सियामत समाज के कारण समाज व्यक्ति आस्ते आस्ते समाज संशोधन द्वारा शारीरिक शक्ति और सुस्थता अर्जन करते हैं देखें नियमित खबर बंद हो शुरू होते डाक्टर जर माध्यम मानुष्टे घोड़ा दौड़ है एक प्रकार घोड़ा आगे बेमार करानवी घोड़ा के एक सप्ताह पर्त ना खेल रखे পরে আবার বেশি হয় এটা প্রশিক্ষণ নেওয়া হয় এই ঘোড়া অন্যান্য অন্য ঘোড়া হচ্ছে ডবল দৌড় পারে তো এখানে এমন একটা বিষয় আছে যে আসলে শারীরিক পুনর্গঠন তৈরি করা হচ্ছে তার একটা মূল্যায়ন সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ যখন কাউকে ভালোবাসে প্রথমে তার উপরে মনের আস্থা তৈরি হয় এরপরে তার আনুগত্য করে এরপরে তার জন্য বাড়িঘর ছাড়ে এরপরে তার জন্য না থাকে একজন মমিন যখন আল্লাহ আস্থাটা চলে যায় আস্থা চলে যাওয়ার পরে সালাতের মাধ্যমে সানুগুচ্ছ করে এরপরে হদের মাধ্যমে বাড়িঘর ছাড়ে এরপরে পরে মাধ্যমে সে না থাকে আল্লাহর ভালোবাসার चय आल्ला तुम्हार हुकुमे खाई तुम्हार हुकुम ही ना खेल हुकुम हुकुमे चल আমার জীবনের সবকিছুর বলো আমার সালা আমার কোরবানি আমার ত্যাগ আমার জীবন আমার মরণ সব কার জন্য আমার জীবনের ভালোবাসা কার জন্য আমি আমার বাপকে ভালোবাসবো কার জন্য ভালোবাসতে বলেছেন তাই আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য আল্লাহ না মানে ভালোবাসা এবারে আমরা অর্জনের জন্য প্রচুর জরুরি বিষয় আছে সেগুলো আমরা খেয়াল রাখবো এগুলো সিয়াম এর পূর্ণ সব পাওয়ার জন্য জরুরি প্রথমে আছে অশ্লীল কথাবার্তা বলা মিথ্যা এগুলোর থেকে বাচ্চা যেমন হাতিতে বলা হয়েছে অশ্লীল বাক্য ব্যবহার করবে না অশালীন কথা বলবে না মূর্খতা আচরণ করবে না তার সঙ্গে যুদ্ধ শুরু করে দেয় লড়াই করে অথবা দুইবার বলবে আমি সাহেব আমি শিয়াম পালনকারী এ বিষয়গুলো আপনার দেখে নেবেন করা তারপরে স্থায়ী অপচয় করা গান বন্ধ শোনা অলসতা করা দেশে ঘুমানো থেকে আমরা বলছেন পালন করছে কিন্তু বিনিময়ে সে কেবল ক্ষুদা তৃষ্ণা ছাড়া কিছুই পাচ্ছে না আর অনেক রাত্রি জাগরণকারী আছে যে কেবল রাত্রি জাগরণ করা ছাড়া কিছুই পায়নি এটা যেন আমাদের না হয় আল্লাহ তুল্লাহ আমাদেরকে তার থেকে বাতিল এবারে সাথে আছে রামা বানের সিয়াম সরসর দুই নাম্বার নখল তিন নম্বর হারাম চার নম্বর মাথরু এই চার প্রকারের ছ মাত্র সরস ছ তিন প্রকার রামাজানের সিয়াম এটা ফর এরকম যদি ওই যে আর কাপড় অন্য বিষয়গুলো তার না থাকে তাহলে শ্রম রাখতে হবে দুই মাস আর একটা হচ্ছে মানুষের শ্রম পুরানে বলা আছে মানে তারা যেন মানন পূর্ণ করে কাজ কেউ যদি আছে কিছু নফল সঙ্গা রফল সানু বলা হয়েছে। নয়শো উনসত্তর নম্বর হারিফ এরকম সওয়ালের মাসের ছয় সিয়াম এটা নকল সাম হারিকে বলা হয়েছে আবহাওয়ানের আদায় করলো সেজন্য সারা বছর এটা এভাবে বছরের তিনশো দিন তাহলে আপনি যখন আহ এক একটা রোজার দশগুন সব দেওয়া হয় তেটায় কতদিন হয় তেইশ রমজান মাসের পরে যখন সাথে আল্লাহ রাম বলছেন সেই জন্য সারা বছর আটশো পনেরো নম্বর হাদিস এমনি ধরনের আরাফা দিবসের ফর্মগুলো আপনার দেখে নেবেন সময় আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গে রয়ে গেছে মহারম মাসের ফম হাদিসের বলা আছে সবচেয়ে উত্তম রমজানের পরে সবচেয়ে উত্তম শ্রম হচ্ছে মহারমের শ্রম এরকম আরাফার দিবসের শ্রম সম্পর্কে বলা হয়েছে যে আশা করা যায় যে এক বছর আগের এবং এক বছর পিছনের গুণা আল্লাহ তালা মিটিয়ে দিলেন শহীদ মুসলিমের দুই হাজার নম্বর হাজির ফলে আরাফাতের ময়দানে যারা অবস্থান করছে হাজির সাহরা তারা এটা হলো গায়ের হাজদের জন্য এই ভোগীর এরপরে শ্রাবণ মাসের শ্রিয়াম সাবান মাসে অনেক সিয়াম রাখতেন হাফিস দেওয়া আছে এরপরে প্রতি মাসে তিন দিনের আল্লাহ সাত নাম্বারে লেখা আছে দাউদের সিয়াম একদিন সিয়াম রাখতেন একদিন ভাঙতেন এটা সবচেয়ে উত্তম শ্রম কষ্ট বেশি বেশি এবার আশুরা তিয়াম এগুলো সবই নফর অন্তর্ভুক্ত আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে নয় তারিখে সিয়াম রাখব ভাবিস একটু আগে বেঁচে দেখে হচ্ছে দশ তারিখের সঙ্গে এগারো তারিখ যুক্ত করে রাখা আর হচ্ছে শুধুমাত্র দশ তারিখে রাখা শুধুমাত্র দশ তারিখে রাখাটা নিষেধ করা হয়েছে যেহেতু এটা হলো নকল ফর্ম এতগুলো ফর্ম এরপরে হারাম ফর্ম হল দুই ঈদের দুই দিন আর আইএম তোরবানি ঈদের পরে তিন দিন তবে হজের সময় যাদের উপরে কোরবানি হজিব হয় হজে তামাত্মু করবে আর হজ্জে কেরাহান করলে তাদের কেউ যদি ওই দম দিতে না পারে কোরবান দিতে না পারে তাহলে সে ওই সময় পারে এটা শুধুমাত্রিকে অনুমতি দেওয়া হয়নি তবে যেবে হাদিস হাদির পশু নাই কোরবানি করতে পারে না সিয়াম রাখবে সাতটা বোঝা রাখবে তিন দিন ওই সময় আর চার দিন রাখবে দেখে আসার পরে তারা হজে বলা ব্যক্তির জন্যেজ এছাড়া কারো জন্য সিয়াম রাখা জাহেজ নেই আল্লাহ রসূরসালাম বলছেন এই পাঁচ দিন তোমরা খাওয়া দাওয়া করো কারণ এই পাঁচ দিন আল্লাহ রসুফল নিষেধ করে খাওয়া দাওয়া করতে বলেছেন দলিলপুরে যাওয়া আছে দেখে নেবেন আমি শুধু শিরোনঙ্গি এরকম ভাবে শুধু শনিবারে শাম রাখা হাদিস দেওয়া আছে আল্লাহ রেকুমরা খাস ভাবে শনিবারে শিয়াম রেখো আর তবে যদি ওই সময়টায় আপনার নিয়মিত সেই অনুপাতে পড়ে গেল বৃহস্পতিবার বা শুক্রবার শনিবার রাখা যাবে অথবা মান্যতের শিয়াম পড়ে গেছে ওই দিনে রাখা যাবে এরকমভাবে যদি কাজা ছমা তাও রাখা যাবে তাদের সমস্যা নেই শুক্রবার শাক ইয়ামু শাক মানে হচ্ছে শ্রাবণ মাসের উনত্রিশ তারিখ চাঁদ দেখা যদি যায় সিয়াম রেখে দিলাম যদি কোনটা চাঁদ দেখা খবর পাওয়া যায় তাহলে এটাই আল্লাহ রাম কি কথাবে বলেছেন দেখেন এই জন্য বলি যে ইসলামের বাড়াবাড়ি ছাড়া স্থানে যা আছে তাই করতে হবে যা নাই করা যাবে আপনি যত ভালো মনে করেন আপনার স্ত্রীর যত ভালো মনে করা যাবে না আল্লাহ রান্লাম যে ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ অবাধ্য হল সে অবাধ্য হল হাদিস দুই হাজার তিনশো সাত্রিশ নম্বর হাবিজাল একেবারে সারা বছরও তা রাখলো পাঁচ দিন সহ এটা ফ্রম এটাও মাতৃ শ্রম আল্লাহ লাহার করলো সে ফর্ম রাখলোই না তার ফ্রমই হয় নাই সারা বছর ফর্ম রাখলো অত্যন্ত ফম নাই স্বাদে বোখারি এক হাজার বাডি এটা আমার ক্রুপ আল্লাহ রসুল সালাম রাখতেন সাহায্য প্রশ্ন করেছেন আল্লাহ রসুলকে আপনি তো রাখছেন আল্লাহ রসুল বলছেন দুইটা রোপন আছে একটা হচ্ছে না হলে সিয়াম হবে না একটা হচ্ছে মেয়াদ করা এটা সরবর করা কোরআনে বলা হচ্ছে না এটা একটু করে আলোচনা আসতেছে আর দ্বিতীয় নম্বর রোপন হচ্ছে আল এমসাক মু অর্থাৎ কারণ আছে এগুলো থেকে বিরত থাকা খানা পিনা স্ত্রী ব্যবহারের সঙ্গে আর নেইয়া কত হচ্ছে মনের ইচ্ছাটাই হচ্ছে মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই এছাড়া অন্নগুলোতে মুখে উচ্চারণ করা সুনার পরিপন্থী স্বাদেশ গুলো নিযত হয়ে গেল এখন নিয়তকে রাতেই করতে হবে রাতের বেলায় নিয়া করতে হবে শুভে সাদেকের পূর্বে নিয়াত করতে হবে নকল সিয়ামের জন্য দিনের বেলায় নিয়াত করলে চলবে যদি না খেয়ে থাকে এই চলি এখানে আল্লাহ রাখুন এটা কি রমজানের সিয়াম ছিল খাবার পেলেন কেন আপনারা খেয়াল রাখবেন আপনাদেরকে অনেক সময় আমাদের দেশের পন্ডিতরা বিভ্রান্ত করবে যা আপনি আগে পারেন না এইগুলো দেখাই দিবে একটু চান খোলা রাখবেন সব আছে আল্লাহ নবী যদি আমাদের দেশের মতো প্রচুর মনাজাত আমি হাদিস থাকুন এটা নাই তো এখন আমাদের যারা আপনারা যারা এ হাদিস কিছুটা জানেন এরা বললে দেখেস আলাদা কোন সালাদাতে আপনি নকল ছড়াতে একা একা পরে হাত তো আবার তো ভালো বলি তা আমরা বলি ফরস ছ মুক্তাবি মিলে সম্মিলিত ভাবে এই যে একটা করেন নাই এগুলো এটা বলছে দেশীয় গাছ গাছ আর একটা এটা খুব মজা লাগে এটা না হলে তৃপ্তি হয় না এটা যদি অভ্যাস রাখবেন তারা মনে করেন হল না কারণ মুখে এটা না হলে আপনার মনে হবে যে কিছু কি কান্দাকি না করলো আল্লাহটা বলা হয় আমরা আলোচনা করেছি এরকম বই আছে সবাই বারবার বই আসে আমার যত জনা বইতে শুনে নেবেন আল্লা রানি গেলেন ওই হাদিস কবরস্থান গেল আল্লাহ জানাইছিলেন জানান নাই অথচ আছে আল্লাহ নবী রে দশকে এসেছেন তোমরা চুবু চুপে যাও যদি যেতেই হয় শুবু চুপে যাও এবারও তো চুবু চো আল্লাহ নবী তো মসজিদ এরকম ভিড় করেন নাই আখিরি মোনা লম্বা মোনা মনে চাপ ইসলামে আসার পরে অগ্নি পূজা ছাড়তে পারে না সেজন্য মুসলিম শাস্ত্র ঢুকিয়ে দিয়েছে এরপরে ভারতবর্ষে আসছে এটা চারশো আটচল্লিশের জন্ম হয় এরপরে সাড়ে তিনশো বছর চালু থাকার পরে দীপালী পূজা বানান অগ্নি মন্দিরের পরিবর্তে তৈরি করলো অগ্নিমস্তি সাফিয়া গুছাইয়া সেখান থেকে আমার আশিদার জন্ম দেওয়া হলো রাতের বেলা রুহুগুলো চলে আসে স্বাগত এরকমদেরকে তুফিদেরকে এই লোকগুলোকে শয়তানো সাজাই দেয় আর এটি তারা তৃত করে কারণ এটা পরিষ্কার ওকে যদি উজু করে গোসল করে বিরিয়ানি খাওয়াইয়া তারপরে মাঠে কে দেন ও কি কালাজ করবে এর চেয়ে আর কিছু খুঁজে একজন দুজন থেকে বর্ণ আমি বলো তোমার খাবার কিছু আছে না খাবার তো নাই সিএম না পরিষ্কার হাতিস আছে এখানে যে ব্যক্তি ফজরের আগে সিএম নিয়ত না করলো তার কোন এবারে রাত থেকে সিএম আরম্ভ করার অর্থ হচ্ছে যদি কেউ স্বাস্থ্য রক্ষার জন্য বা ডাক্তারের পরামর্শ মেনে চলার জন্য পানাহার থেকে বিরত থাকে অথবা খাইতে মনে চায় না সেইজন্য সকালবেলা এক ঘুম দিলে সন্ধ্যা উঠে গেল তার সিএম হবে উদ্দেশ্যটা কি तीन वहम जमन रामादान मानव काफार क्षेत्र पूर्ण दिन तथा सुधे छाक थे सूर्यास्त पर्यत मीयत शह रखते नियत भेजे दिले सामा नियत तो रोक আপনি ভেঙে ফেললেন খাইতে পারেন কিন্তু ভেঙে রাতের যে কোনো অংশে ফরজ বা এক ঘন্টা আগে শিয়ামের নিয়াদ করলেন পরে আবার খাইলেন সব আগে অসুবিধা নাই নিয়া ভাঙবে না শিয়াম ফরজ হওয়ার জন্য শর্ত মুসলিম হতে হবে জ্ঞানী হতে হবে सुस्थ होते मुकिन होते महिला ने पाक होतेम फरजे समय काफे अप्रप्त बच्चार तक अभ्यस्त करान जाए सहा कर फरज ना ए रखना बरुद्ध हो गए भलोमंदेना তার উপরে সিয়াম ফর থাকে না সে বাচ্চা হয়ে গেছে আর ভালো মন্দ তৈরি করতে পারে যে ব্যক্তির সিয়াম রাখতে সম্ভব না তার উপরে ফরজ না মুসাফের জন্য তাৎক্ষণিক ফরত না করেন এটা বলা আছে পরে কাজ করবে সফর অবস্থা যদি কষ্ট সহ্য করে রাখা যায় অসুবিধা হয়ে যাবে আজ বেশি কষ্ট হলে তার রাখার দরকার নেই শিক্ষা অনেকগুলো একটু পরালোচনা করবেন আপনাদের এখন কোনো মিনিটের মতো বিরতি আসলে একটু হালকা নাস্তা হবে এরপরে আবার ঠিক এই দশটা যদি লেট করে ফেলেছি এগারোটা পর্ব আছে বিদায়ী কিছু কথাবার্তা আছে আমাদের দাবাতি কার্যক্রম সম্পর্কে তো আপনারা সারাদিন থাকবেন কেউ দিন আমরা চলে না যাই আল্লাহ রাখ I'm going to make it. Thank <laughs> you. That's <laughs> right. I kid mm. uh -huh. you not. Man ek tan man. Assalamu alaikum. Oh, ayna de. Da koni bolat. Udon he konde. Ada pa. के 3 महीने से दे रहा है 100 टैक्स को नहीं दे सकता है। कोई खतरा है। आई लाइक आई लाइक आई लाइक और इस्लाह कौन है सर? হয়তো অবশ্যই তারপরও গাড়ি চালানটা ব্যাংকের না হয়তো আসুন করতে ট্রেন কি ট্রেন সারা কোম্পানি সারা মধ্যে উদ্দেশ্য নিয়ে যায় আমি মানুষের السلام عليكم السلام I'll make it all over for you. প্রথম ক্লাস এক একটা বিষয়ের উপরে আমরা এরকম এক একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে এবং যারা নিয়মিত দশটা ক্লাস করবে তাদেরকে একটা সনদ দেওয়া হবে তাদেরকে আরেকটা সনদ আসবে পূর্ণ চল্লিশটা ক্লাস যারা করবে ডিপ্লোমা ইন ইসলামিক এডুকেশন সনদ দিয়ে দেব যেহেতু প্রথম ক্লাসটা আমাদের কথা ছেলেটা ফিরি না ভর্তি হতে হবে যাতে করে আমরা নিজেদের পয়সা ইলে অর্জন করতে পারি এই যে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের পয়সাই তো প্রথম দিন সেইটু অনেক ভাইরা বিষয়টা বুঝতে পারেনি আমরা আগে যত প্রোগ্রাম করেছি সব ফ্রি করেছি আজকেও তারা মনে করেছিল অনেকে হয়তো ফ্রি তারা শোনে নাই পায় নাই অনেকবার সাথে একসাথে বসবে এটা করা যেতে পারে আপনারা কি বলেন সবাইকে একমত একটু রাস্তা নাই যেহেতু প্রথম দিন সেজন্য আজকে ভর্তি হওয়ার ছিল এখনো অনেকে চলে আসছেন যারা হয়তো বসতে পারেন নাই টাকা পয়সা নিয়ে আসেন না ভর্তি পারেন নাই বিষয়টা আপনাদের আপনারা সুযোগ দিলে তাহলে ওনাদেরকে আসতে বলা হবে সবাইকে একমত আমরা আচ্ছা আসতে পারবো বসতে পারবো পরে যারা আসবে তারা পিছনে বসবে আপনার হ্যাঁ ফাঁকাগুলো বন্ধ করে বসে তাহলে একটু আগেই যারা আগে এসেছেন তারা একটু আগেই আসেন ঠিক আছে নতুন ভাই আসিপাডে স Hata basha basha e kotha holo keno? E jete kara asha odike tal ashe dano jakhade bosu. হমদ আল محمد وعلى আসলে আমাদের আয়োজনটা হচ্ছে আমরা চাচ্ছি যে এলমে দিন অর্জন করবো নিজেদের পয়সা খরচ করে সেখান থেকে এই কোর্স ফ্রি আমাদের ইচ্ছা হোক তো সেই জন্য আপনাদের একটু আজকে হয়তো যারা জানেন না তাদের কষ্ট হয়েছে সামনের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা সামনেও যতগুলো প্রোগ্রাম হবে পারে আমরা সোনাজগা হোটেলে করব একসময় আমরা অসুবিধা কি আমরা দেখাবোটা আমাদের একটা কাজজন পয়সা পেয়েছিলেন একটা যুবক ছেলে ছিল সে প্রতিদিন তার প্রোগ্রামে সামনে এসে বসত কয়েকদিন দেখে যে পিছনে বসে দেয় দেরি একদিন ডাকালেন যে তুমি দেরি করছো কেন এখন যদি পায়ে হেঁটে আসতে হয় তাই আমার একটু দেরি হয়ে যায় তো এরকম কাজ করেছেন আমরা দরকার হয় একটা কোর্স করার জন্য নিজে শ্রম দিব পয়সা জমা করব তারপরে আমরা করব। আমরা আমাদের নিজেদের পয়সা দিয়ে প্রায় পাশে হবে না বাড়ির থেকে খাবারের প্যাকেট আসবে এই বইগুলো তৈরি করা হয়েছে যে ভর্তি হয়েছে তাদের জন্য এবং যে আগে থেকে বুকিং দেওয়া ছিল আজকে ভর্তি হয়েছে কিন্তু বুকিং ছিল আগে এদের জন্য বইগুলো তৈরি করা হয়েছে এবং আপনারা দেখবেন জাহামদুলো একটা হয়েছে যেহেতু এটা মাহফিল না এই বিষয়গুলো এবং দলিল সাথে দেওয়া আছে যাতে আপনারা কাজ করতে পারেন তো এই আমি বলবো যে ভাইরা ভর্তি হন নাই তো খাবারের সময় আপনি আজকে খাওয়া দিতে পারবো না আমাদের ঘোষণাটা আগেছিলাম আমাদের আলোচনা হচ্ছিল কি জিনিস এবং কার উপরে হওয়া छब्बीस मेंार्धक्य हो शुका ज्ञान नहीं আপনারা কোন কিতাব পেয়েছেন আমরা এখানে আলোচনা করবো তখন আমি দৃষ্টি আলোচনা করবো ইনশাল্লাহ সিয়াম যদি রাখতে সক্ষম কিন্তু খুবই কষ্ট হবে এরকম ব্যবস্থা আছে আর যাদের ফম রাখার সামর্থ্য আছে কিন্তু কষ্টসাধ্যার মধ্যে কষ্ট সাধ্য বুঝা হয় তারা যেন ফেদিয়া দেয় তার একজন দরিদ্রকে খাবার প্রদান করবে এখানে আমরা আগেও বলেছিলাম আয়াতে অর্থ হলো যারা সিয়াম রাখতে সক্ষম সেফে দিবে। এটা ইসলামের শুরু দিকে ছিল যে সিয়াম রাখলেও হতো আবার ফেদিয়া দিলেও চলতো পরবর্তীতে যেন আয়াত জন্য রহিত হয়ে কিন্তু অসুস্থ এবং রুগ্ন ব্যক্তিদের জন্য আগের মতো অনুমতি থেকে যায় তো এই আয়াতে এমনি আব্বাস বলেন যে মানসুখ হতিনে মানসুখ হয়ে যায়নি বরং হুয়া শৈখুল রাখতে সক্ষম নয় মাকান তারা প্রতিদিনের বিনিময়ে একজন মিসকিন খাওয়াবে হচ্ছে একজন একদিনের খাবার হিসেবে ধার্য করা হয়েছে হাদিসটা সহি তেপান্ন নম্বর হাদিস কিভাবে মিষ্টি খাওয়াবেন ফিদিয়া দিবেন কেমনে খাওয়াবেন সেটা দুই রকম হতে পারে खाद्य तैरीम संख्या अनुसार मिस्किन के आपन मन कर दस टापम खबर तैयार मिस्किन के दोबेला खावाले बस जन मिस्किन के जन के एक खवे दिले एक पद्धति हमकिन दत्येक एक मुद परिमान भलो आटा दीदे এক গ্রাম খাদ্য ক্ষেত্র আলোচনা আমার সামনে আসবে ইনশাল্লাহ ওখানে বিস্তারিত আলোচনা হবে এখন শুধু মাথায় রাখেন যে সিডিয়া হচ্ছে একজন মিমের একদিনের খাবার আর একদিনের খাবারটা বলতে কি বুঝায় কি জিনিস আমাদের এরপরে আমরা আছি সিয়াম ভঙ্গের কারণ সমুধ কি কারণে সিয়াম ভঙ্গ হয় ভঙ্গ হলে কি হবে সিয়াম ভঙ্গের কারণ দুই প্রকার ওই সকল কারণ যার মাধ্যমে কম ভেঙ্গে যায় इच्छाकृत भावा पाना हादी बना যদি কেউ ভুলে খায় বা ভুলে পান করে বসে তাহলে তার ফর্ম ভাঙবে না হারিতে অবশেষে দাদা ও সারি বা খেলো বা পান করলো ফালিওসিমা সেজন্য তার ফর্ম পূর্ণ করে কেন না। আল্লাহলা তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন ভুলে তাকে আল্লাহ যদি না খায় ইচ্ছাপূর্ব খাইলো বা পান করলো তাহলে অবশ্যই তার ফর্ম ভেঙে যাবে তাহলে এক এবং দুই পাওয়া খানা এবং পান করা তিন ইচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি করা বোর হাতে বেশি খেয়ে বেড়েছে এখন গলায় হাত দিয়ে বমি করলো তো এটি সিয়াম ভাঙ্গি যাবে এটা সম্বন্ধে হাজি আসবে যে যদি ইচ্ছা করে সম ভাঙবে তাহলে তাই বমি করে মান যারা হল তাইও ফালাই তারাইয়া পাব অনিচ্ছাকৃত যার বমি হয়ে গেছে তার কাজা নাই অর্থাৎ তার শাংবে না অমানিস তারা আমদান আর যে করে বমি করলো ফালিয়া প্রতি সে অবশ্যই কাজা করবে হাজি নামার শাসো छत बीर्जप चुमुदारे हम अथवा हस्तमारे मन मने के कल्पना कर द्वारा तरह इच्छा कहीं तो बेर नाई सियाम भांगा हादसे बहुत কথায় পরিণত না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন আদিফা বখারীর পাঁচ হাজার দুইশো উনসত্তর মুসলিমের তিন হাজার তিনশো ছেচল্লিশ তিলনজির এক হাজার একশো তিরাশি फॉर्म अवस्थायी चुमिंगन भागुल आशाणा रसुल्लाम अल्लाह रसूल केवस्था चुमो दीबाश आलिंगन करम তোমাদের মধ্যে কে আছে এরকম যে আল্লাহর রোশনের মতো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই জন্য যদিও স্ত্রীকে চুমো দিলে করলে সিয়াম ভঙ্গ হবে না কিন্তু এর দ্বারা যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে দুই হাজার তিনশো চুরাশি তিরমিজির সাতশো উনত্রিশ বলা হয়েছে জানা রাসুল আল্লাহ রসুল চুম দিচ্ছেন অথচ তিনি খায় তাহলে শ্রম ভেঙে যাবে মাটি খাইলো কিছুক্ষণ অথবা গাছটা হয়ে খাইল অখাদ্য খেলো তাতেও সিয়াম ভেঙে যাবে আট শ্রম ভেঙ্গে ফেলার এখন যে ইত্যাস কিন্তু খামার কিছু পায় না বলে খায় না কিন্তু তার মেয়াদ ভেঙ্গে ফেলেছে তো এটা সকীদের মতে মহাবিশ মতে ফোন ভেঙ্গে যাবে অবশ্য হানাহি ঠেকা অনুযায়ী বলা হয়েছে যে আগে তো বলা হয়েছে যতক্ষণ না করবে ততক্ষণ ভাঙবে না আরো একটা হাদিস আছে দেওয়া সেখানে শনিবার রোজা রেখে ফেলেছ এখন ভাঙ্গার কিছু পাওনা তো যদি আঙ্গুর গাছের ছাল পাও অথবা কোন গাছের ডাল পাও ফালো এটাও চাবাও এটা বললেন ভাঙতে বললেন চাবাইয়া তাহলে সাতশো চৌচল্লিশ তো এখানে মহাদেশিনের বক্তব্য হচ্ছে আসলে এটা হলো সঙ্গ সাধারণত ভাঙ্গার দলি খাওয়া হয় তাই বলা হয়েছে আমভাবে কে ফেললো পরে তা সূর্য উঠে গেছে এখন ফর্ম ভেঙ্গে গেছে বাকি কাজাকাল্লি চলবে কাজারা লাগবে না অথবা ভোর রাতে মনে করলো যে এখনো সময় আছে পরে দেখলো যে সময় আগে শেষ হয়ে গেছে না রক্ত দানের এবং যাকে লাগানো হলো উভয়ের জন্য ইফতার করে ফেলল মানে ভেঙে ফেললো আবু দাউদ দুই হাজার তিনশো উনসত্তর এবং হাদিফিস পরীক্ষা করে রক্ত পরীক্ষা করার জন্য অল্প রক্ত দিনে পরে শ্রম ভঙ্গ হবে না तब्ध दुर्बलता बुझा जाएलतार कारण बोला হেদামত লাগালে সিঙ্গা লাগালে সিয়াম ভঙ্গ হবে না কিন্তু মহাব্দেশিনের বক্তব্য হচ্ছে যে ওই যে আগের হাদিসটা ওটাই স্পষ্ট কাজে ওটার দ্বারা সিয়াম ভঙ্গ হয়ে যাবে আর দ্বিতীয় হাদিসটা হচ্ছে मसाल हादी प्रमाण कर उभय भंगे लागे लागान विपरीते অন্যান্য হাদিস রয়েছে যা প্রমাণ করে নবীলাম সিঙ্গা লাগিয়েছেন তাই সিংহের ব্যাপারে আলেমদের ইত্তলা সৃষ্টি হয়েছে বৈধতার হাদিস দ্বারা রহিত ও মাংস হয়ে গেছে ইমাম আহমদের মাঝা হচ্ছে সিঙ্গা শ্রম ভঙ্গকারী সাইফুল হাদিস সাইফুল ইসলাম ইমাম তাইমিয়া ও তার শিষ্য ইদনুল কাইম कारण सऊदी आरबे अधिकांश आलेम एट करते रमजान दिन सिहार कर सतर्कता इफ्तलाप था फैसला আমরা মনে যেতে এক দল বলেছেন ভাঙবে আর একদল না সতর্কতা হলো এই যে অপারেশন দ্বারা বিষাক্ত রক্ত বের করলে শ্রম পালনকারীর শ্রম ভেঙ্গে যাবে তবে ডাক্তারের শ্রম ভাঙবে না এটা যারা ভাঙবে তারা বলেছে ওই যে হিশিঙ্গার কারণে তাদের কথা এটা ওই সত্য অনুযায়ী মাথা হালকা করা বা কোনো কারণে স্বেচ্ছায় নাক থেকে রক্ত বের করলে না রক্তার প্রয়োজন হয় তাহলে তার অনুমতি রয়েছে কারণ সে অসুস্থ এটাও ওই মাত্রাগুলোর সাথে যে রক্ত বের করলে শিয়াম ভঙ্গ হবে কি হবে না তো সেইখানে যে মত বাতাস সাথে জড়িত চার रक्त परीक्षा करा उत्तम रात व्यतीत क्या ना उत्तम असोख्य आयोजन हम त्रम भेजे जा रक्त बढ़ा श्रम भंग है तेजर बक्त्य मत बन कर श्रम पालन शरीर रक्त श्रमु कह दात बेर कारण श्रम भागबेंदिशी रक्त बेकार से रक्त बे करा बैर करनी रक्त इच्छा व्यक्ति बैर हो रक्त गिलबेना रक्त गए रक्त दान करतीत क्या उचित नरियात अनुसार सप्समें सदे होतेम शुरू है छोर सदेक पूर्व पर्त सब जो नियाद करूक आगे नियाद कर फिर रो ग एक पानी पान करते मन चाय समय लगाना घर एम चोरमा लगाले छोटो किले सुरमार रंग देखा जाए तब भांगा मात्र हो आगरबाती दाली धोआ ग्रहण करम भेजे जाए রমজান মাসে অনেকে দিয়ে তারা এটা করে আগরবাতির ধোয়া এগুলো যদি বিড়ি সিগারেট অথবা হুক্কার ধোঁয়া পান করে তবে তার ফলন ভেঙে যাবে কিন্তু গোলাপ কেওড়া ফুল আতর ইত্যাদি যেসব ফুসফুসে ধোঁয়া নেই তার ঘেরান নিতে কোনো সমস্যা নেই ব্যক্তি যদি নিজের ফুচু বা তপ মুখের ভিতরে গিলেই ফেলে থেকেই কিনে ফেলে তার যত বেশি হোক না কেন তাতে শ্রমের কোন ক্ষতি হবে না বাইরে শ্রম মুখের ভিতরে ফেলেছে না আবার মুখে ছুটু ভিতরে থেকে ভিতরে নিলে যায় না যদি এটা বাইরে হতো তাহলে কিন্তু ছুটু গিরে ফেললে সিএম ভাঙ্গার কথা আবার ভিতরে যদি হয় তাহলে কুলি করলে ভাঙার কথা থেকে পানি করলে ভাঙে না অংশ আরেক বিবেচনায় ভিতর অংশ কেমন রাখতে হবে নিজের ছুতু বা মুখের ভিতর থেকে গিলে ফেলে তার যত বেশি হোক না কেন তাতে শরীর কোনো ক্ষতি হবে না তবে খেয়াল রাখবেন নিজের গোসল চোদ্দ হয় শুভেচ্ছা আগে করে নেওয়া উচিত কিন্তু যদি কেউ গোসল করতে দেরি করে কিংবা সারাদিন গোসল নাও করে থাকে তবে সমের ক্ষতি হবে না গোসল ফরজের জন্য গোসল করে নিবে গোসল করার সুযোগ পায় নাই বা করে নাই তাতে শ্রম হয়ে যাবে গোসল না করার কারণে গুনে কারণে যদি হলকুমের ভিতরে চলে যায় তাতে সের কোনো ক্ষতি হবে না ষোলো কুলি করার সময় যদি অসতর্কতা বসত সের কথা স্মরণ থাকা সত্ত্বেও হলকুমের মধ্যে পানি চলে যায় डुब गोसल कर हठात ना के मुख दिए पानी हलकुमे चले जाए भे पाना श्रम अवस्था दिन बेल स्त्री सहब कर ले पुरुषा स्थान स्त्री जोधरे प्रवेश कर लेपात हम हो श्रम भेजे जाफड़ीबी একটা কাজা কাপড় করে বাড়া করতে হবে খাওয়া দাওয়া করুক বা দায়ী করুক শ্রোতা ভাঙ্গে কাজ দাওয়া লাগবে কাপড় লাগবে মহাদেসিনের এবং আরো এবং অন্যান্য এই নন্দেব বলছে যে না যেটা কোরআনে বলা আছে যে যদি কেউ সীমামবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে তার বেলায় কাফারা আসবে আর স্ত্রী ব্যবহার করা ছাড়া অন্য কোন বিষয় যদি লাগবে না। ১৯ যে সীমাবস্থায় সন্তানকে যোগ্য দানকারী মহিলা বাচ্চাকে দুধপান করাতে এলে তার ফঙ্গ হবে না এবং কোন রামাদানের কোন ক্ষতি হবে না বাচ্চাকে দুঃখান করা যাবে নাকের ছিদ্র দিয়ে কোনো কিছু গলায় কিংবা পাখি পৌঁছালে তুমি পূর্ণ ভাবে করো ফিরাল করো আবারের সাপ আর নাকের ভিতরে পানি দেওয়ার ক্ষেত্রে খুব ভালোভাবে করো এই লংটা খুব সায়মান তবে সায়াম হলে এটা নাকের ভিতরে পানি দিয়ে তুমি ঢুকাবে না এরকম গড় গড়ার সাথে কুলি একুশ যদি জানা থাকে যে নাকের ডোব ডলায় পৌঁছাবে তবে তা ব্যবহার করা বৈধ নয় কিন্তু ক্ষেত্রে যদি তার অসুস্থতা এমন পর্যায়ে হয় যে তার জন্য সিয়াম করা বৈধ মাধ্যমে সত্যিবর্ধকের করা ঢুকানো হয় তেইশ রক্ত গ্রহণ করলে ফম ভেঙ্গে যাবে চব্বিশ কিডনি ডায়ালাইসিস মাধ্যমে সময়ে রক্ত পরিবর্তন কিংবা রক্তে শক্তিবর্ধক কোন কিছু যুক্ত করলে শ্রম ভেঙে যাবে তবে কিডনি ডায়ালাইসিসের সময় যদি শুধুমাত্র রক্তকে পরিষ্কার করা হয় এবং এতে কোনো শক্তিবর্ধক দ্রব্য কিংবা নতুন রক্ত সংযোগ না করা হয় তবে সিয়া মানবে না লজ্জাস্থান দিয়ে দেহে কোনো কিছু প্রবেশ করালে শ্রম ভঙ্গ হবে না যেমন তবে তা শক্তিবর্ধক হলে সিয়া ভঙ্গ হয়ে যাবে যে সমস্ত কারণ ফঙ্গ হবে না এক ক্রিম তেল মেকআপ লিপস্টিক ছোট আগ্রহ সুগন্ধি ইত্যাদি ব্যবহার করলে ফ্রম হবে না দুই মুখের লালা কিংবা থর দিয়ে গিলে ফেললে সম হবে না তিন কিছু বক্ষবিধুর ঔষধ আছে যা দিহিবার নিচে রাখা হয় এই ঔষধের কোন অংশ সে গিলে না এতে শিয়াম হবে না কুলি করা গোসল করা যদিও বা শুধুমাত্র আরামের উদ্দেশ্য হয় অন্য সাপার কাটা পানিতে ডুব দেওয়া এতে না। তবে ক্ষেত্রে আমার উন্মতের জন্য কষ্টকার না হতো তাহলে আমি প্রত্যেক সলাফের সময় মেশোয়াত করতে হুকুম দিতাম শিয়ামলা তাজা লাকড়ি অথবা শুকনো লাকড়ি ব্যবহার করতে কোনো সমস্যা নেই অনেকে আছে ভুল বুঝে রোজাদারের মুখে না খেয়ে থাকার কারণে ক্ষুধার কারণে যেটা হয় ঐটা সম্পর্কে বলা আছে। এর মানে এই না যে মেসআপ করা যাবে না মেস বিকেলেও করা যাবে গ্রামের মেয়ে লোকদের আছে যে আসরের পরে আর করা যাবে না তাহলে আমি ওদেরকে মেস করতে হুকুম দিতাম প্রত্যেক ছলাফের সাথে প্রত্যেক সলাপের মধ্যে আসর সলাপ নেই আছে কাজে প্রত্যেক সালাতের সঙ্গে মেসাজ করা যাবে অতএব রমজানের দিকে কোনো সুবিধা নাই রোজাদার ব্যক্তি যদি খাদ্য জাতীয় ইনজেকশন নিতে বাধ্য হয় তাহলে অসুস্থতার জন্য সে তা নিবে ও পরে রোজাটি কাজ করবে দাঁতের মাগন রোজা ভঙ্গকারী নয় ভিতরে চলে গেল তো সেজন্য অসতর্কতা থেকে ক্ষতি হতে পারে রাত্রে মাথায় উত্তম তবে দিনে মাজা না যায় না মাদন ব্যবহার করে না যায় কিছু নেই কারণে श्रम पालन कारी गोशल और शीतलता अर्जन करा दे দেখেছি তিনি আর জায়গায় মাথায় পানি ঢালছেন গরম থেকে বাঁচার জন্য এবং পিপাসার থেকে বাঁচার জন্য আবু দৌদ্ দুই হাজার তিনশো সমস্যা নেই এরকম মেয়ে লোকদের ব্যাপারেও যে সামনে যদি বদমে দাবি হয় লবণ একটু বেশি হলে উল্টাপাল্টা করবে তো তাহলে সেক্ষেত্রে জিবা থেকে লবণ দেখা যেতে পারে হাতি অনুযায়ী বাঁচিটা না করা উত্তম ইনহেলার এর দ্বারা সিয়াম ভঙ্গ হয় না কেন তা গ্রহণ করা পানাহার কিংবা এর বিকল্প নয় এছাড়া ইনহেলার ইনহেলার ব্যবহারিত দ্রব্যের অংশ বাকস্পরীতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত নয় एक सीएम विषय की द्रव्य किश पाक पहुंचे तब सामान्यार्थी कुलि कर पानी नेटवर्क विद्यमान रासायनिक उपादान उपेक्षार मे ओटर सदर जत जाए कुलि कर मुखे बीजा भीजा लागे अः सुधे चले जाए सीएम क्षति होलू जाए তো এইগুলো হতে পারে আল্লাহ অক্সিজেন গ্রহণ পানাহার নয় পানাহারের বিকল্পের চূর্ণ পাত্রে পৌঁছতে পারে নেবুলাইজার ব্যবহারে সেলাইনের সূক্ষ্মে পৌঁছানো প্রায় নিশ্চিত যা প্রতিহত করা রোগীর পক্ষে সম্ভব নয় আর তাই নেবুলাইজার ব্যবহারে সিয়াম ভঙ্গ হবে দ্বিতীয় প্রকার বিস্তার বিতরণ দ্বিতীয় প্রকার হবে এখন আমরা আলোচনা করব যে কারণে শ্রম ভেঙ্গে যাবে কাবফাড়াও লাগবে কাজাও পাচ্ছে কাপড়াও লাগবে যমুর ও মতে শুধুমাত্র রমাদান মাসে ইচ্ছাকৃত ভাবে क्षेत्रीफा मालिक रामम शुद्म कदाय करते कारण तरह मत नफल शुरू करते पालन कारी सम्पूर्ण स्वाधीन इन, इन शाह ইচ্ছা করে রাখতে পারে ভাঙতে পারে সাতশো বত্রিশ মোর্তাবিশ হাজার সাতশো তিরানব্বই বাইহাকি আট হাজার ছয়শ থেকে বোঝা যায় যে নফল সিয়াম ইচ্ছে করে রাখতে পারে ভাঙতে পারেন অতএব অন্যদের মতে আহ করা লাগবে না কিন্তু ইমাম মতে মতো কাজতে হবে তবে কাজা করে নেওয়াটাই উত্তম কাজ করে একটা হাত থেকে বাতা যায় আর রমাদানের ফর সিয়ামের ক্ষেত্রে আমি অথবা অন্যের কথা বলল যে সে তার স্ত্রী সহবাস করেছে রমদার অবস্থায় তা পারবো না তুমি কি দুই মাস লাগাতার সহম রাখতে পারবে দুই মাস লাগাতার সহ রাখতে পারবে তাহলে না তাও পারবো না नबिर मध्य खेजीसित আল্লাহ রসুল বলেন তুমি মা বাইনা লাখানে আমার চেয়ে গরিব আর কেউ নাই ঠিক আছে তুমি তোমার পরিবার কি খাওয়া হাদিসার বিষয় করে আসলো হাদিস্টা এক হাজার আটশো হামাদের ৬9৪৪ তো এখানে পরিষ্কার হয়ে গেল যে যদি কোনো ব্যক্তি সিয়াম অবস্থায় রমজানের সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে তার উপরে কাজ এবং কাফার ও বইটি আসবে আর হানাসি মতে বলা হয়েছিল যে শুধু স্ত্রী সহবাস না অন্য কোনো ভাবে যদি ইচ্ছাকৃত ভাবে ভেঙে ফেলে তাহলে তাকে কাজাও করতে হবে পালন করা আয়স আদেশ গড়িত তিনি বলেন মান মা তাহলে শ্রিয়ামন শ্রমানি গীহ যে ব্যক্তি মারা গেল তার পক্ষ থেকে তার যদি থাকে তাহলে তার তার পক্ষ থেকে রেখে দিবে। তাতে বদলি হয় না যেমন সালাতে বদলি হয় না একজনের সালাত না তার বদলি একজন পড়লে হবে না কিন্তু হজ এবং সমের ব্যাপারে হাদিস আছে বলেছেন যে ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করলো যে তার উপরে সিয়াম রয়ে গেছে তো তার ওলি তার পকে সাম রাখবে আরো একটা আমি কি তার পক্ষ থেকে কাজা করতে পারবো আলাই রসুলাম বললেন তাহলে আল্লাহ বেশি আদায় যোগ্য তুমি আদায় করে দাও এখান থেকে বোঝা যায় যে সাওমের ক্ষেত্রে যদি কেউ শর হওয়া সত্ত্বে না রেখে মরে গেল তার ওলি তার পক্ষ থেকে কাজা করতে পারবে ও হজ এই নীতির অন্তর্ভুক্ত নয় সালাদ আদায় করবে না ফরল না সন্ন্যাস না নফল না জীবিত ব্যক্তির পক্ষ থেকে না ব্যক্তির পক্ষ থেকে অনুরূপ জীবিত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম আদায় করা যাবে না একের সময় অন্যের পক্ষ থেকে আদায় হবে না ওলিরা তারা আদায় করবে আবার কেউ বলেছেন অলি আদায় করবে না কথাটা কথা বলবে কথা বলে কার নাকি আছে বাইরে খেয়াল রাখেন কথা বলে কারা अच्छा कदार धारा जरूरी जिहारे का हत्यार काफाड़ा जिहार क्यों ती के, के बोल शर्त लगत मासम रखते क्यों क्योंकि खून कर लो भूले तो भूले खुन करा हलो लगाई मास चम रखते এই যে লাগাতার যেগুলো এখানে একসাথে দশ জনের রাখলে ষাট জনের রাখিতে চলবে না এক্ষেত্রে একজনকে লাগাতার রাখতে হবে এছাড়া অন্য সিএম যদি পঞ্চাশ থাকে তো একদিনে বিশ জন লোকের রেখে চলবে চার যদি তার পক্ষ থেকে কেউ সিএম পালন না করে তবে তার অভিভাবকগণ তার পক্ষ থেকে প্রত্যেক দিনের পরিবর্তে একজন নিষ্কিনকে খাদ্য দিবে তারপর সম্পদ থেকে দেওয়া বৈঠক অরেশগণ যদি কাউকে শ্রমের জন্য ভাড়া করে তাহলে হবে না কারণ দেখেন এবার ওদের ক্ষেত্রে সতর্ক থাকা একটার সঙ্গে একটা পেস্ট লাগানো যাবে না অলি যদি রাখে তা সিয়াম রাখতে পারবে আর সিয়াম না রাখলে কি করবে মিষ্কিন খাওয়াবে কিন্তু মিষ্কিন রোজা রাখাইতে পারবে না পয়সা দিয়ে দিল কারণে ভাঙবে না এখন মনে করেন যে বিহারের কাপড়া বললাম বা ভুলে খুন করার কাপড়া লাগাতার দুই মাস সিয়াম রাখতে হবে অথবা যদি কেউ রমজান মাসে স্ত্রী সহবাস করে তাহলে কি করতে হবে দুই মাস লাগাতার রাখতে হবে এখন মাঝখানে ঈদ পড়ে গেল তাহলে কি হবে এই কারণে কোরবানির ঈদ পড়ে গেল হবে না অর্থাৎ এই কারণে বাধাগ্রস্ত হবে সেটা পরে আবার রাখবে মনে করেন আগে রাখলো এক মাস কোরবানির পরে দুই মাস অসুবিধা নাই কিন্তু অন্য কোনো কারণে যে মাঝখানে একদিন ভাঙ্গে তাহলে আবার দুই মাস রাখতে হবে শুরু থেকে ধারাবাহিক অর্থ হচ্ছে এই যে যদি কোনো ব্যক্তি দিনের বেলা স্ত্রী সহবাস করার কারণে শ্রম ভেঙ্গে যায় তাহলে আপারা কি আছে একটা গোড়া মাদ করা নইলে সাহায্য মিশানো নইলে লাগাতার দুই মাস রোজা রাখা এখন লাগাতার দুই মাস রাখতে হবে পনেরো বিশটা রেখে একটা ভেঙে ধরছে আবার কি করতে হবে আবার গোড়ায় রাখতে হবে দুই মাস রাখতে হবে এলো মাসলা এর নাম ধারাবাহিকতা পাঁচ দিন তো ভাঙতে হবে এরপরে আবার কি নতুন করে শুরু করতে হবে কিনা সেটা এখানে বলা হচ্ছে না যদি ঈদের কারণে মাঝখানে ভাঙতে হয় এতে তার ধারাবাহিকতা ভঙ্গ হবে না আ দুমাস ধারাবাহিকতা ঈদের দিনের কারণে ভঙ্গ হবে না এতক্ষণ আমরা শ্রম ভঙ্গের কারণগুলো আলোচনা করলাম এখন আমরা আলোচনা করবো এগুলোকে কোনটা শূন্য বলা হয় কোনটা মোস্তাহাব আমরা আদবগুলোকে গুলোকে একাত্র করেছি এক নম্বরই আছে সাহারি খাওয়া অনেকে আছে বলে আমি সাহারি খাবো যাওয়া সত্যি আছে খাবো না কিছু এটা বাহাদুরা আল্লা নির্দেশে আমরা খাই আল্লাহ নির্দেশে খাই না এটাই তো পরীক্ষা দেখেন রমজান মাসের দিনের বেলায় না খাওয়া জরুরি খাওয়া হারাম আবার ঈদের দিন রমজান রাখা হারাম খাওয়া জরুরি কেন এটাই পরীক্ষা वो कार निर्देश कार आल्ला बाहर क्या रसुलर मान इमान आल्ला भित रसुलर शून्य भित्त रसुलर रसुलर शून्ए न যত ভালো মনে করে করা হচ্ছে নাই আপনি মরার পরে তিন লিনা মিলাদ দিলেন চল্লিশা করলেন হাতে দিল আমার মনে হয় যে এই দেশে মানুষ জানে না চেহেলাম অর্থ কি এই চেহেলাম শব্দ ফাঁসি বুঝতে এইগুলো করতে দেখেছে অগ্নি ধারণা হিন্দুদের ধারণা মানুষ মারা গেলে চল্লিশ দিন পর্যন্ত রুহুটা গাছ গাছ হিন্দুদের থেকে চল্লিশ এরপরে কোরআন খতম কোরআন বকশিস করানো দেখেন গত রাত্রে কি হয়েছে এখানে আমরা যাই আমরা দেখি কোরআন যদি পরে তো যে পড়লো সেই সঙ্গে সঙ্গে কি পাইলো একটা হুজুর টাকাটা পকেট দিলিকটা পকেট ধরলো এরপরে সেটা কি দ্বারা কোরআন খতম করেছে সব বসিস করে দিলাম এরপরে ফ্রেস তারা লাগবে নাকি যে কোনো ক্ষেত্রে আমাদের মূল নীতি হচ্ছে এই তাও সেই ভিত্তিক ই মান্তিক সাজাব তাহির সজ্জিত এই মূলনীতি মনে রাখলে আপনার সব জায়গায় আপনি সহজ সমাধান পাবেন আর যদি বলেন অসুবিধা কি তাহলে অসুবিধা কি মা নামাজ তিন জায়গা ছড় জায়গা চার জায়গা অসুবিধা কি জোহরের চলা চার রেঘাছ ছয় অসুবিধা দেখি দুই রেখা আল্লাহর আলা কোনো জায়গায় এবার মন গড়া তৈরি করা যাবে না এখন আমরা দেখব সাহারি খাওয়া আল্লাহ রসুফুল বলছেন তা সাহারু তোমরা সাহারি খাও নাকি কেননা সাহারির মধ্যে হয়ে যাবে আবু সাহেব থেকে বর্ণিত তিনি বলেন রসুলাম বলেছেন তোমরা আল্লাহ মালায় যারা খায় তাদের উপরে সালাপ করেন আল্লাহ সালাদ করেন তারা সালাদ করেন তার মানে হচ্ছে দোয়া করেন আল্লাহ এবং আল্লাহর মালায় কারা যারা খায় তাদের জন্য আমি সাহারি খেতাম আমার পরিবারে এরপরে খুব তাড়াহুড়ো করতাম যাদের গিয়ে দাদা পাই তার মানে করে খাওয়া তার আদাব দেরি অতপর তিনি দাঁড়িয়ে গেলেন তোমরা সঙ্গে খাইলা এবং আজান হয়ে গেল এর মাঝখানে কতটুকু দেরি ছিল শক্তি অর্জন হয় তেমন কিতাবীদের সুস্পষ্ট বিরোধিতা আহালে কিতাব দ্বারা তারা একেবারে অনেক গভীর এটার বিরোধিতা করা हरि शारी देरी शारीरिक कर्म द्वारा समय बकर दहन ऊटन करहरिया आदान व्यवधान मध्यम गतिवे स्वाभाविक पर्या पंचाश अब देरी স্ত্রী ব্যবহার করার ক্ষেত্রে শেষ পর্যন্ত টাইম হিসেবে নেই হবে না কারণ হচ্ছে এই আল্লাহ না করুন সেক্ষেত্রে এটা দেরি হতে পারে এবং দেরি হলে সে কোনো নিজের আবেগকে সে সামলাতে পারবে না এবং ফ্রাম নষ্ট হয়ে যেতে পারে এই স্ত্রী গমনের ক্ষেত্রে স্ত্রী সহবাসের ক্ষেত্রে একেবারে সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করবে না আদবগুলোর মধ্যে আরো আছে সকল প্রকার অন্যায় থেকে এবং ক্ষুধাই পায় অনেক রাত্র জাগরণকারী আছে যারা শুধুমাত্র জাগরণ ছাড়া কিছুই পায় না চৌত্রিশ পৃষ্ঠায় এরকম আরো হাদিস গুলো আপনারা ইতিমধ্যে পড়েছেন হাদিসগুলো যেমন স্ত্রী কালিঙ্গন করা চুমা দেওয়া যদিও ডায়েজ কিন্তু ভাঙ্গার কারণ হতে পারে পানি নিয়ে মুখে নাড়া করা যদিও ডায়েজ আছে কিন্তু ভিতরে চলে যারা আছে এগুলো থেকে বেঁচে থাকা ভয় ও আশা পোষণ করা এটা তো আদর্শ সবসময় আল্লাহ ভয় রাখা আমার আশাও করা আল্লাহ আমি যেগুলা করেছি হয়তো আমাকে পাতাও করবেন আশা করা যে আল্লাহ আল্লাহ বান্দা আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন দুচরে রাখা সাহারির সময়কে সুযোগ মনে করে কাজে লাগানো কোরআনে বলা আছে একান্ন নাম্বার তোর আঠার্নম্বর আয়াত এখানে বলা আছে যে মমিনা শেষ রাতে সাহারির সময় আল্লাহ কাছে ক্ষমা চায় তো যখন উঠি আল্লাহ করা যায় এই সময়টা কাজে লাগানো এটা আল্লাহ প্রতি অংশে প্রথম আকাশে নেমে আসেন একশো পঁয়তাল্লিশ মুসলিমের আমার কাছে সুতরাং আমি সে সময়টা কাজে লাগানো বেশি করে ভালো ও কাজ করা এবং কোরআন পাঠ করা হাদিসে বলা আছে আমি তাকে দিনের বেলায় থানা এবং সহবাস থেকে শাহ থেকে বিরত রেখেছি তুমি আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করো কোরআন বলবো কোরআন মানে লাইল। দারিদ্রহীনদের প্রতি মমতা ও তাদের সেবা করা রমজান মাসে এটা খুব খেয়াল রাখা হাবিতে বলা আছে আল্লাহ রসূস্লাম এমনি বড় দানশীল ছিলেন আর রমজান মাসে বেশি করে দান করতেন उदासीन की একটা হচ্ছে সুস্থতা আরেকটা হচ্ছে অবসাদ আপনি সুস্থ আছেন টাইম নাই। অথবা তো অবসর আছেন এই সময়টা কাজে লাগানো আর রমজান মাসে তো সময়টা আরো মূল্যবান বেশি করে এবাদত করা গল্প গুজব অনর্থক কাজে লিখতে থাকা এগুলো না করা টেলিভিশনের সামনে বসে থাকা গান বাজনা শোনা এগুলো পরিহার করা ইফতার করার ক্ষেত্রে দ্রুত করা এখানে একটা মাত্রায় আমি আলোচনা করেছি যে অনেকে আছে ইফতার করার ক্ষেত্রে বলে যে মা পরে তারকা উদয় হলে তারপরে ইফতার করবে তাদের যুক্তি আছে এবং এই লোকগুলো শিক্ষিত লোক যারা বলে সেটা আলোচনা অতএব সন্ধ্যা ডুবার পরে খাওয়া যাবে না খেতে হবে রাতে এটা ভুল মশলা আসলে এরা রাত বুঝে নাই কোরআনের বহু হাত রাত বলা হচ্ছে সূর্য পর থেকে এবং কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে মা আজ্জালুল ফেতরা যতদিন পর্যন্ত একটা তারা দ্রুত করবে উনিশশো পঁচাত্তর মুসলিমের ছয়াতিল যদি রোতাব না থাকত রোতাম মানে হলো তাজা খেজুর না পেলে শুকনো খেজুর খেয়ে তারপর করতেন সাইল লাম তাকুন যদি শুকনো খেজুর না পাওয়া দিত হাঁকা হাসোহা মাইন তাহলে कैक घोट पानी पाना हादी ग জিব্রাইল নিজে আসেন ওই হাফিস আল্লাহ মেয়ের থেকে আসলেন তারপর করলেন আল্লাহ রা সালামকে যারা উজুকার শিখালেন তারপরে বাইকুল্লা সামনে প্রথম দিন জোহরে সালাদ আউ্লাফতে আফর আউ্য়াল আসতে সজুরুভার পরে এসা আউ্ব আব্বাল আগস্ট এর পরের দিন আবার এবার পড়াইবেন হাবিস বললেন যে হে মোহাম্মদায়াল তার মানে সালাদ কিভাবে পড়তে হবে কখন পড়তে হবে এটা শুধুমাত্র দলিল দিয়েছে দেওয়া হয় নাই বরং নকশা দেওয়া হয়েছে দলিলের চৌহার্টি দেওয়া আছে নকশা দেওয়া আছে এবারও আন্দাজে চলবে না সালাতের ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন যেভাবে আমরা কেমনি করব। আমরা আল্লাহ রসুলকে দেখতে না পেরেও কি আছে ওখানে যেভাবে আছে সেভাবে করতে হবে আল্লাহর বললো হজের সময় খুজু আননি মানা আমার থেকে হজ শিখো এই এইজন্য বলে হজ করতে গেলেও বুঝে শুনে যাবেন কেবল টাকা কম পাইলো আমাদের সাথে টাকা বেশি লেগে কাছে থাকি তো গেছে তারা জানে সারা একবার কাছে থাকি ভালো জায়গায় থাকি সবাইকে নিয়ে একসাথে থাকি শিখো আল্লাহর নবী এই কথা বলেছেন মিনার কি মসজিদে নামিরা যাই হোক আমি যেটা আলোচনা করছিলাম যেভ্রায় চলে আসলেন পর চন্দিন জোহর পড়ে আগোলাগছে শেষে দিন হচ্ছে একটা অংশ আছে তাহলে মাগরীব পড়লেন কখন তাহলে রোজাদার মা গ্রীবের টাইম আর ইফতারে চাইছি মাগরিবের টাইম কোন সময় তিনি বলেন আল্লাহ রসুফলের নামাজ পড়তেন কখন যখন সূর্য অস্তমিত হতো এবং সূর্য অদৃশ্য হয়ে যেত পরে মাঘরে আসলে লাইল সূর্য ডুব পর থেকে শুরু হয়ে যায় তার অনেকগুলো লেখা দেওয়া আছে দেখে নেবেন এরপরে আমরা আলোচনা করব। एक तरफ समय दोल्ला दोन्हीं हादीम निश्चय एक तारिश समय व्यक्तर सूझ आज कई हादीस एक हजार सतशो तिरपान्न एक तारिख पूर्वे मुझे दोआा जाए পরের দোয়া এর পরের দোয়া আছে আর আমার জন্য আল্লাহর কাছে পুরস্কার এবং বিনিময় অবধারিত হয়ে গেছে দুই হাজার তিনশো উনষাট নম্বর হাতে দোয়াটা আছে তো আমরা এক তারিখ দোয়া এরপরে অনেক আলোচনা আছে কিন্তু সায়নের জন্য তার ব্যতিক্রম আল্লাহ তালা বলছেন যে এটা আমার জন্য আমি তার নিজে পুরস্কার দিব হাবিস লাগবে একবার এমনিভাবে সাইম জন্য একটা আলাদা থাকে বোখারি হাবিজ দিয়ে শুধুমাত্র বলছেন প্রবেশ করবে কেম দিবসে যারা রোজা রেখেছে পালনকারী ছাড়া ওই গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না তারা ও দিয়ে প্রবেশ করেন মাহাদেশ এরকম ভাবে সায়ম ব্যক্তির জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে যারা সত্যিকার হাতে সায় রাখে তারা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারে আল্লাহর দিল্লার লাভ করতে পারবে এরকম ঢাল সয়ে ব্যক্তির উপরে হামলা করতে পারবে না শ্রিয়াম ঢাল হয়ে তাকে রক্ষা করবে गाली गी सियाम कारण मानु जो धन सम्पे कारण गुना तलाका गुना বোকাহির পাঁচশো পঁচিশ মুসলিমের সাত হাজার চারশো পঞ্চাশ আটান্ন এরকম ভাবে গুড়াগুলোকে মাফ করে দেয় এ বিষয়গুলো এখানে সিয়ামের রামদান মাসের বিশেষ রামদান মাসের বিশেষ ফজিরত হচ্ছে যে রমজানের সবচেয়ে বড় ফজিরত হচ্ছে রমজান কোরআনের মাস কোরআন নাজিরের মাস একশো পঁচাশি কদরে মাসে করেছি এমনি হয়েছে। এই রাত্রটি বলা হয়েছে লাইজাতুর মুবারকা বরকটময় তিন নম্বর চার নম্বর আয়াত গত রাতে যারা বয়ান করেছে চার নাম্বার আছে তারা দরিদ্র মোবারকা বলতে এখানে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সবে বরাতকে নয় এটা পরিষ্কার বিষয় এরকম ভাবে রমজান মাস মাস এ মাসে বেশি করে তব করা উচিত আল্লাহ আল্লাহ তাহলে এই মাসে বেশি করে করা দরকার এটি জেহাদের মাস রমজান মাস জেহাদের মাস আপনারা জানেন বদর যুদ্ধের মতো জেহাদ রমজান মাসের সতেরো হয়েছিল মক্কা বিজয়ের মতো অভিযান রমজান মাসের পরিচালনা করা হয়েছিল মক্কা বিজয়ের অভিযান রমজান মাসে পরিচালনা করেছিলেন এজন্য জেহাদের নিয়া জিহাদের কাজে অংশগ্রহণ করা সাহায্য করা এটা এমন একটা আমল একজন আল্লাহ রসুল আমাকে সমতুল্য হয় কি হয় আমাকে এমন কোন আমল বলুন যেটা জেহাদের সমতুল্য হয় আল্লাহ রসুল কি বললেন না আমি এমন আমল পাই না কোরআন বলছে আল্লা বিনিময় প্রয় করে নিয়েছে আয়াত দেওয়া আছে না এই আয়াতটা সবাই পড়ে নিশ্চয় আল্লাহ মোমিনদের যান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে চলো নামলা তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে তারা মারে আর মরে তারা কি করে কাজ হবে না একজন ডাক্তার যখন দেখে একটা রোগী তার কাছে আসলো তাকে ঔষধ দেয় ঔষধে কাজ হচ্ছে না পরীক্ষা তারাইলো দেখে ক্যান্সার হয়ে গেছে এখন কি করতে হবে অপারেশন করতে হবে টাকা দিল এরপরে আবার হুটুল কেউ টাকা দিবে খতম করাবার জন্য সবাই কাছে দোয়া চাচ্ছে ডাক্তারটাকে কাটাছিড়া করলো অপারেশন তুমি নিয়ে গেল কেউ তো বললো না ডাক্তার কেন তার অপারেশন করছে ঠিক এরকম ভাবে এই দুনিয়াটা একটা রুম আগে আপনার বলছেন এখন তো দুনিয়া পুরোটা গেছে মধ্যে চলে আমেরিকা ছেড়ে চাকরি করে আমরা মনকার এগুলো করতে হবে এনটিবায়োটিক দিলাম মলম দিলাম কোনো কাজ ধর না এখন কি করতে হবে বুস ক্যান্সার হয়ে গেছে আর আমাদের দেশে একদল আলেন সেই কুপছর কথাগুলোকে তো পাখির এরা জানে না যে পোড়ানের কমপাকে পাঁচশো একাশে জিহাজ সম্পর্কে সম্পর্কে হাজার হাজার যারা কি মানে তারা কিসের মুসলমান আমাদের এই সংখ্যার পত্রিকা রমজানদের সংখ্যা বেরোচ্ছে মাঝে মাসে পত্রিকা তো অনেক গুরুত্বপূর্ণ কিছু দেখা দিয়েছি রামগানপুলো কিছু মাসা মাসাল আছে কিছু গুরুত্বপূর্ণ তার মারবে আর মরবে এদের জন্য আল্লাহ জান্নাত গ্রান্ড দিচ্ছেন কোথায় ওয়া ওয়াল আরেক একজন বিক্রেতা এবার আয়াতটা দেখেন এই আয়াতে আল্লাহ তারা বলছেন আল্লাহ ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কি ক্রেতা আল্লাহ মমিনদের মাল কি সেই বিনিময়ে জান্ন জানাতে বিনিময়ে ব্যাসা কি হয়ে গেল এখন হস্তান্তর করতে হবে না মাহিবের মাছ খানকা কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন বলবে আল্লাহ রাস্তায় তাল করে কি করে কেতাল মাদ্রাসায় পড়েছে আলেন হয়েছে তাও হেলে কথা বলে আর আমাদের মমিন ভাইদের কে কাছে কেতাল বলে। এটা মনে রাখতে হবে এরকম করে তারা বলছেন তুমি তাদের বিরুদ্ধে বয়ান দিয়ে সরকারকে খুশি করতে পারবে ওবামা খুশি করতে পারবে এস্টুশি করতে পারবে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রথুলকে অসন্তুষ্ট আমার ওই পত্রিকার সামনের সংখ্যা আছে পরে পৃষ্ঠে পঁয়তাল্লিশ পৃষ্ঠ একই ভাবে আসছে কুটি বা আলাই কুমুর কেতাল কি আছে একই সুরায় চোর বা কারার একশো ছিয়াশি নম্বর আছে বলা আছে কুতিবা আলায় আর ওই দুইশো ষোলো নম্বর কুতিবা আলাই তুমুর কেতাল প্রতিভা আলাই তুম এক দুই কালি এক জায়গায় কেতাল এক জায়গা কি এখন দেখেন আমি এখানে লিখে দিয়েছি এই সিয়াম এই আয়াত সিয়াম আয়াত আয়াত একই আল্লাহ নাজির করেছেন একই নবীর নাজল হয়েছে একই কোরআনে নজর হয়েছে একই শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু আর একটা শুনলে খুশি লাগে বা আলাই কোন আম যখন আসে ব্যবসায়ীরা খুশি পেঁয়াজ আর ছোলা আর আদা আর রসুন আর তেল এই কটার দাম বাড়ানো বেসন দাম দিলাই এরপরে মসজিদ সমিত্রী কান খারা হয়ে যায় সুললিত কণ্ঠের কোরআনের হাফেজ দরকার পয়সা উঠে যে আমি এখানে লিখে দিয়েছি পড়বেন রাস্তার ফকির চেষ্টা ওরা দেখি ফকি হয় দেখবেন টাকা উঠায় রাস্তার ভিক্ষুকে এক জায়গায় না দেয় আর এরা আপনাকে আপনার সবাই যে বিক্ষোভ এই যে বিষয়গুলো আছে দেখেন এরামতি করে পয়সা নেওয়া যায় বলে চলাম আমরা যেহেতু ইসলামের মৌলিক বিষয় সাথে কোরআন শিক্ষা দিয়ে পয়সা নেওয়া যায় কারণ একটা ইসলামের অস্তিত্ব এবং একচল্লিশ না তার সাথে দেখেন পরিষ্কার লেখা আছে যে একেবারে এই কোরআন খতমের বিনিময়ে পায় না যেহেতু পয়সা উদ্দেশ্যতা যখন সে নিজেই কোন স্বভাব পাচ্ছে না তাহলে মৃত্যু আত্মার প্রতি সে কি বসিস করবে পরিষ্কার লেখা আছে দেখেন আপনি যে এখন এটাই পছন্দ করে না কি জন্য যেহেতু এখানে আল্লাহ বলছেন কুতিবা আলাই তোমাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে অথচ তোমাদের অপছন্দনীয় কেন অপছন্দনীয় এখানে জীবন যাওয়ার আশঙ্কা আছে কি আছে রমজান মাস কেতাবের রমজান মাস কখনো তিরিশ হয় কখনো উনত্রিশ হয় এতে আপনার সব কমবে না একটা উদা পাইলাম না সবটা কমে গেল এটা অন্যায় হাদিসে বলা আছে রমজান ঈদের মাস এবং দুহাজ মাস এই দুইটা মাস কখনো কম হবে না তার মানে কি কম হবে না অর্থাৎ তিরিশ দিনের জন্য যে সব আল্লাহ বরাদ্দ করেছেন কোন তিন কি হবে সেই সব পাওয়া হবে না এবারে আমরা আলোচনা করবন করবো পহেলা বৈশাখের বরণ নাবার রমজানকে আমরা কিভাবে জিনিসপত্রের দাম বাড়াই দিয়া ভালো হাফেজ রেখে কোরআন ফটবের আয়োজন করে আর নিজের মেয়েদেরকে মার্কেটিং কো জন্য আগের থেকে পয়সা পাতি দিয়ে কিভাবে তাকে স্বাগত জানাবো প্রথমে প্রথম কাজ হচ্ছে রমজানকে মানে সিয়াম ঠিকমতো পালন করা রমজান রাখলো না এফতার মহাবীর দিল खबर नहीं महाशिल्ची तीन दायरे गोना আলোচনা হয়ে গেছে যেটা আমরা পড়ি এটা আল্লাহর বলছেন যে রমজানের সিয়াম তুমি আর আমি তোমাদের জন্য রাত্রি জাগরণকে সুন করে দিয়েছি কি বুঝায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে একটু পরে আলোচনায় আসতেছি আল্লাহ রাসুলাম মাসিদ তো যা হওয়া তাই হলো পরের রাতে কিছু লোক বেশি আসলো পরের রাত্রে আরো খবর ছড়াই পড়লো তৃতীয় রাত্রে লোক হলো চতুর্থ রাত্রে লোক হলো চতুর্থ রাত্রে এত লোক হলো যে আজাদ আল আন। মানুষের দিকে ফিরে বসলেন মুখোমুখি হলেন খুশরে শাহাদা দিবেন এটা নিয়ম আপনারা খেয়াল রাখবেন যে কোনো আলোচনা মজলিসের শুরুতে একটা সুন্নাহ করবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাইন্নাস ক্বাল হাদিসু কিতাবুল্লাহ ওয়া রাতের বেলায় মসজিদে এসে ভিড় করেছে আমার কাছে অজানা ছিল না আমি ভয় পেয়েছি যে তোমাদের উপরে তোমরা আল্লাহ রসুলাম এরপরে মারা গেলেন কিন্তু বিষয়টা এরকম রয়ে গেল আর এরকম তারাবি নিয়মিত পড়া হতো না পরে আদেশটা এরকম দেখেন একজন আর এক জিগায় পাঁচজন আরেক জিঘায় দশজন এরকম ছোট ছোট জামাতে তা আদায় করছে এই যে ছোট ছোট জামাতে সালা করছে আমার মনে চায় যে আমি যদি সবাইকে একটা ইয়ের পিছনে এক জামাত করে তাহলে বোধ ভালো হবে এবং সবাইকে তিনি করে দিলেন। এখন জামাত হচ্ছে আব্দুর রহমান বলেন আমি এরপরে আর একটা হাতে অমর বিন্তার দিয়ে যাচ্ছিলাম সুন্দর বেদা এই তো পাওয়া গেল বেদা ভালো বেদা বেদা থাকে এমনি হাদিস পড়তে না পারলে হবে এই হাদিস ঠিকই তারা জানে বললেন যে এখন যারা কে আমুল করছে যারা ঘুমাচ্ছে তারা ভালো তার তারা শেষ হতে পারবে শেষ হতে পড়াটা ভালো আমাদের অনেকে আবার এটা নিয়ে খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে যে আল্লাহ রাসুসাম যে শেষ রাতে পড়েছেন তাহলে তারাবি এই যে পরে পরে পাইলো কোথায় দেখেন আপনারা খামাকা কিছু জিনিসকে বাড়াবাড়ি করে মহুল জিনিস থেকে আপনারা আমরা বলি যে আপনারা শুরু করেন তারা আউ্লাতে পারে শেষ হতে পারবে শেষটাতে পারা উত্তম মনে করে হাতির থেকে কিন্তু আউ্লাস করা যাবে তা মনে করব এখন বলবেন এটা তো কথা আরে ভাই ওমাদুল খোলাফায় রাশেদার একজন আল্লাহ রসুল বলেছেন কামড়াই ধরো মারিদা দিয়ে সাহাবাই কে আমরা তাদের আমল করছেন তাদের বিষয়টা ফোলাই দেওয়ার মতো না এখানে কোরআন পড়ায় নামাজ পড়ায় সব পড়ায় কঠোর আইন মেনে চলে বা বিয়ে করে না কি করে নাই বিয়ে করে নেই এখন এই যে এই যে কঠোর সরিয়া পালন করছে কোন আছে হারানের আগে কি করতে হবে বিয়ে করতে হবে ইসলামের পুরাপুরি দাখিল হওয়া এটা মসজিলে কি আল্লাহ হুকুম মানে সরাত করে দেখলে আল্লাহ হুকুম মানে আল্লাহ শুধু হারান আল্লাহ থাকে হারাল আল্লাহ বলেন আর আমাদের মাশাল নেতারা কয়টা অমান্য করেছে শয়তান তো আদমের সঙ্গে বলছিল যে আল্লাহ আমি তো আদমের ভালো আর এরা তো সে দেখায় না এরা ডাইরেক্ট বলে পর্দার বিধান দিয়ে নারীদেরকে পাঁচশো বছর মদ হারান করেছেন কে লাইসেন্সে হালাল করছে কারা সুর হারান করছেন কে লাইসেন্সে হালাল করছে কারা এরকম ভাবে আরো কথা বলবো অনেক বিধান আছে এরকম আর আল্লাহ মুসলমান এখানে পড়াশোনা তো পালাইবেন না বুঝছেন হ্যাঁ খেয়াল রাখবেন মাত্র ভর্তি হইবেন একটা ক্লাস শুরু হলো অনেক এনে মারছে ইনশাল চল্লিশটা কেলা যদি আমরা করি ইনশাল্লাহ দেখবেন যে ইসলামের যে আমরা আমাদের মেহনত করতে পারবো এরকম একটা কিতাবো ফেরাস করাতে পারবো কিন্তু আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে